बिस्मिल्लाहमान रहीम आल्ला नामे शुरू करजत प्रभु आल्हमदुल्लामीन समस्त प्रशंसा विश्व प्रभु श्रद्ध प्लैटर सजिक पालिकालान पासी रुकुन उद्दीन हेनरी पीओारे डान पास डायक वामपी सम्मानित अतिथि लेडिज एंड जेंटलमैन युष्ठान उद्योक्ता द इंडिया गसपेल मिशन और इसलामिक रिसार्च फाउंडेशन पक्ष सबाई के स्वागत आजकल विशेष आलोचना अनुष्ठान এই আলোচনা মতবিনিময় বা সিম্পোজিয়াম বা বিতর্ক আপনারা যে নামে ডাকেন না কেন যার বিষয় যিশু কি সত্যি ক্রুশবিদ্ধ হয়েছিলেন এই আলোচনার উদ্দেশ্য হল বন্ধুত্বপূর্ণভাবে আমরা একে অন্যকে বুঝবো আমাদের উভয়ের দৃষ্টিভঙ্গিগুলো আমি ডক্টর মোহাম্মদ নায়েক আজকের এই অনুষ্ঠানের কোঅর্ডিনেটর তবে আমি নিরপেক্ষ থাকব এটা আমার সম্মানিত দায়িত্ব এটা নিশ্চিত করা আজকের মিটিংটা যেন ন্যায্যভাবে সম্পন্ন করা যায় সেজন্য আমি বক্তাদের অনুরোধ করব আর দর্শকদেরকেও বলবো যারা আজ এখানে এসেছেন দয়া করে আজকের অনুষ্ঠানের নিয়মগুলো মানবেন আজকের এই অনুষ্ঠান শুরুর আগে প্রশ্ন করা হয়েছিল अनेक क्यों बक्ता उत्तरे बकनी इसलमिक रिसार्च फाउंडेशन चल रही डर जकिर किस आलोचना करते दूज राजीजे मध्य को आलोचनातर्क ना এটাই সবচেয়ে হবে যদি তারা দর্শকদের সামনে এই বিতর্কটা করেন একটা বিশেষ টপিক নিয়ে যে কোনো নির্ধারিত হলে যাতে করে দর্শকরাও শুনতে পারেন তাদের এই বিতর্ক আর চূড়ান্ত বিচারটা করতে পারে ডক্টর জাকির কিছু টপিক বলেছিলেন ইজ দ্য বাইবেল গডস ওয়ার্ড অথবা ওয়ার জিসাস গড তো প্যাস্টার রকনির মতে टपिकगल खूब कमन तरद टपिकटा आजकल टपिक होते हल व्रइ रियन कूसिफाइड ये विरोध टपिक वक्ता सबा अपन प्रस्तुत यह अनुष्ठान नियमगुलू ठीक दुई वक्ता और ये वितर्क फर्मेट है पैस्टर रकनी प्रथम কথা বলবেন পঁয়তাল্লিশ মিনিট ধরে বিষয় হবে ওয়াজ ক্রাইস্ট রিয়েলি ক্রুসিফাইড তারপর ডক্টর জাকির তিনিও কথা বলবেন একই বিষয় নিয়ে পরের ৪৫ মিনিট ধরে এরপর এই দুই বক্তা আবারও কথা বলবেন তারপর প্যাস্টার রপনি আবারও বলবেন পনেরো মিনিট ধরে ডক্টর জাকিরের বিভিন্ন কথার উত্তরে তারপর ডক্টর জাকির আবারও কথা বলবেন পনেরো মিনিট পেস্টর রক বিভিন্ন কথার উত্তরে পাঁচ মিনিট বাকি থাকলে বক্তৃতা শেষ করার জন্য এখানকার দুই বক্তাকে আমি কোঅর্ডিনেটর হিসাবে তাদের দুজনের হাতে তুলে দেব একটা স্লেপ যেটা দিয়ে বোঝানো হবে ঠিক এভাবে যেটা বক্তাদের অনুরোধ করবে তাদের লেকচার শেষ করার জন্য পাঁচ মিনিটের মধ্যে সব শেষে থাকবে উন্মুক্ত প্রশ্ন উত্তর পর্ব যেখানে শ্রোতারা বিভিন্ন প্রশ্ন করবেন উপস্থিত দুইজন বক্তাকে একের পর এক আমরা বেশ কিছু মাইক সরবরাহ করেছি দুইটা স্টেজের সামনে আর দুইটা মহিলাদের জন্য এরপরে সময় থাকলে আমরা চিনকুটির প্রশ্নগুলো শুরু করব। যেগুলো আমার কাছে জমা দেবেন তারপর আমি সেগুলো পড়ে শোনাব আমি এখন সংক্ষেপে পরিচয় করিয়ে দিচ্ছি আজকের বক্তা প্যাস্টার রকনিকে তার লেকচারের আগে একইভাবে ডক্টর জাকিরকেও তার লেকচারের আগে পরিচয় করিয়ে দেব প্যাস্টার রুকুন উদ্দিন হেনরি পিও তার আরেক নাম হলো প্যাস্টার রুকনি তার বয়স তেতাল্লিশ বছর তিনি একজন আরব খ্রিস্টান মিশনারি তিনি ইরাকের বসরায় জন্মগ্রহণ করেছেন পরে বড় হয়েছেন কুয়েতে তিনি গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স করেছেন সায়েন্সে ইউনিভার্সিটি অব বোম্বে তিনি বিভিন্ন ধর্মের শিক্ষা প্রদানের সাথে জড়িত যেমন কম্পিউটার এডুকেশন অ্যান্ড ট্রেনিং আরবি ভাষা শিক্ষা দেয়া कम्पिटर परामर्श कम्पिटारे विभिन्न सफ्टवेयर बनानी प्रोग्रामिंग खान प्रचार नियोजित आ दस बच्चर बैवल शिक्षक और प्रचारक इंडिया गस्फेल मिशन एक्ति विख्यत फेथ हिलार एन सामने कथा बोलें প্রথমেই একটা কথা বলি আমার নাম হল রুকনি এটা হল রুকুন উদ্দিনের অপভ্রংশ আমি এই রুকুনুদ্দিন নামটা ব্যবহার করি না আর অফিসিয়াল কাগজপত্র আমার নাম রুকনি আমাকে এই নামেই ডাকবেন आजकल आलोचना अनुष्ठने अनेक विषय कथा बत कि एक दिन से तक एक, एक टपिक बेचे नहींजेद मध्य आलोचना चालिए गुजते परब से टपिकटा बेन जो कैन य टपिकटा बे तीनटे टपिक वनारा तर बेचन আর এই বিষয়টা খ্রিস্টান ধর্মবিশ্বাসের খুব মৌলিক একটা জিনিস এই বিষয়টা নিয়ে খ্রিস্টান আর মুসলিমদের অনেক অনেক মত আছে আর ডক্টর জাকির নায়ক তিনি যেভাবে বলেছেন আমরা খোলাখুলি আলোচনা করব তবে একই সাথে অন্যকেও বোঝার চেষ্টা করব তাই আমি আপনাদের সামনে এখন আমাদের খ্রিস্টানদের দৃষ্টিভঙ্গিটা বলব আর আপনারা আপনাদের পছন্দ মতো যেটা খুশি বেছে নেবেন যেটা খুশি বাতিল করে দেবেন আমরা একে অন্যের দৃষ্টিভঙ্গিকে সম্মান করব যদি আমার সাথে একমত নাও হন সেক্ষেত্রেও আপনাকে সম্মান করব আর আপনার মতামতের প্রতি সম্মান দেখাব এখন আমি পবিত্র বাইবেল থেকে কিছু উদ্ধৃতি দেব তবে এভাবে উদ্ধৃতি দিতে থাকলে সেটা শেষ হবে না কারণ বাইবেলে প্রায় কয়েকশো অনুচ্ছেদ আছে সেখানে ক্রসের কথা বলা হয়েছে তাই আমি বাইবেল থেকে কিছু উদ্ধৃতি দেব কিন্তু সেই উদ্ধৃতিগুলোর কোনো রেফারেন্স দেব না পবিত্র বাইবেল থেকে আমি এরকম কিছু উদ্ধৃতি দেব আর এখানে আমার উদ্দেশ্য আপনাদের বাইবেল মুখস্থ করানো না আমার উদ্দেশ্য আপনারা যেন কথাগুলোর অর্থ বুঝতে পারেন খ্রিস্টান ধর্মে ক্রসের গুরুত্বটা বুঝতে পারেন কেন খ্রিস্টান ধর্মের ক্রসকে এত বেশি গুরুত্ব দেওয়া হয় কারণটা কি প্রথমেই আমি ক্রস সম্পর্কে কিছু কথা বলি ক্রসের বৈশিষ্ট্য সম্পর্কে অনেকেই এমনটা মনে করে সবাইকে বলবো অনেকেই এমনটা মনে করে যে ক্রস একটা ফ্যাশান যে আমি হয়তো গেলাম জাবেলি বাজারে তারপর বিভিন্ন দোকানে ক্রস খুঁজতে লাগলাম আর সেখান থেকে একটা সোনালী রঙের ক্রস কিনলাম তারপর গলায় ঝোলালাম আর এই জিনিসটা হলো একটা ফ্যাশান কেউ হয়তো কিনবে সতেরো ক্যারেট সোনা কেউ আঠারো কেউ কিনবে একুশ ক্যারেট সোনা এই ক্রসগুলো দেখতে খুব সুন্দর খুব ফ্যাশানেবল ড্রেসের কালারের সাথে ম্যাচ করেছে ইত্যাদি অনেকেই ক্রস সম্পর্কে ঠিক এমনটাই ভাবে অনেক খ্রিস্টানও তারাও ক্রস সম্পর্কে ঠিক এমনটাই চিন্তা করে অনেকদিন আগে আমিও এভাবেই ভাবতাম আমি একটা সাধারণ খ্রিস্টান পরিবারে জন্ম নিয়েছি বড় হয়েছি তবে বিশ্বাস করা শুরু করেছি ১৬ বছর আগে আমি ইন্ডিয়া এসেছিলাম বিশ্বাসী হয়ে নয় আমি ইন্ডিয়াতে এসেছিলাম সাধারণ একজন খ্রিস্টান হিসাবে তবে ইন্ডিয়াতে এসেই আমি সত্যিকারের খ্রিস্টান হতে পেরেছি এখানে এসে হয়েছি তাহলে আমি যিশুকে বিশ্বাস করা শুরু করেছি এখানে এসে कारण सत्य पुण्यर पद देखा पुण्य जान पद देखा जे व्यक्ति सर्वदा सत्यकथा सत्य बोलते चेष्ट कर आल्ला निकट ता सत्यवदी हिसेब लिपिबद्ध कर আর তোমরা মিথ্যা থেকে দূরে থাকো মিথ্যা পাপাচারের পথ দেখায় আর পাপাচার জাহান নামের পদ দেখায় যে ব্যক্তি সর্বদা মিথ্যা কথা বলে এবং মিথ্যা বলতে চেষ্টা করে আল্লাহতালার নিকট তাকে মিথ্যুক বলে লিপিবদ্ধ করা হয় সহি বোহারি অষ্টম খণ্ড শিষ্টাচার অধ্যায় অনুচ্ছেদ উনসত্তর হাদিস নম্বর ছ হাজার সহি মুসলিম চতুর্থ খণ্ড সৎ কাজ সদ ব্যবহার ও শিষ্টাচার অধ্যায় অনুচ্ছেদ and animals? Want to know more? Join us for stories of the ইনসেক্ট নবীদের কাহিনী প্রতি রবিবার সন্ধ্যা সাতটায় আপন সম্প্রচার সকাল এগারোটায় বাংলাদেশে এখন ক্রস কেন এত গুরুত্বপূর্ণ আর পবিত্র বাইবেল কখনোই বলছে না যে ক্রস হলো খুব আকর্ষণীয় কিছু যেটা দিয়ে খুব সুন্দর করে সাজানো যায় सत्य बोलते क्रस सम्पर्के बल्ले उल्टो कथाटाई बसी बलाबलर जो अंशा के पुरो अंश अर्थात इहुदीज़र बी बैवल प्रथम अर्धे के, के इंगरेजी भाषा बोली ओल्ड टेस्टामेंट से ही बला क्रस ये आसले भलो ना अपना अबक हमें एखे बला क्रस खूब कुत्सित जिन বলা হয়েছে ক্রস এমন একটা জায়গা যেখানে দেওয়া হয় অভিশাপ ক্রস এমন একটা জিনিস যেখানে হয়তো কাউকে কঠোরভাবে শাস্তি দেওয়া হবে কাউকে অভিশাপ দেয়া হবে কাউকে সমাজ থেকে আলাদা করে দেয়া হবে সেখানে ক্রস আছে আর ইহুদিদের গ্রন্থেও এমন কথা বলা হয়েছে বাইবেলের প্রথম অংশে বলা হয়েছে একজন নবী ঈশ্বরের কথাগুলো এভাবে বলেছেন বলা হয়েছে অভিশপ্ত সেই লোক যাকে গাছে ঝোলানো হয় এখানে গাছের কথা বলে আসলে বোঝানো হচ্ছে একটি ক্রসকে তাহলে যীশু খ্রিস্টের সময়কালে এই ক্রসকে সুন্দর কিছু মনে করা হতো না তবে এই ক্রসের ব্যাপারটা আমি পরে ব্যাখ্যা করব পবিত্র পবিত্র বাইবেলে আপনারা হয়তো জানেন অথবা নাও জেনে থাকতে পারেন এখানে দুইটা সেকশন আছে গোটা বাইবেলে মোর ছেষট্টিটা বই আছে এই বইগুলো লেখা হয়েছে সব মিলিয়ে প্রায় চার হাজার বছর ধরে এখানে একটা বই না অনেকগুলো বই আছে আর বাইবেলের প্রথম অংশ অর্থাৎ ইহুদিদের বইগুলো সেখানে নবীদের কথা আছে বিভিন্ন নবী এবং তাদের সময়ের কথা আর ইহুদিদের ইতিহাস বলেছেন আর একেবারে প্রথম বই থেকে শুরু করে বাইবেলে কখনো সরাসরি বলা হয়েছে আবার কখনো পরোক্ষভাবে ক্রসের কথা বলা হয়েছে এখন আমরা দেখব যে এই ক্রসের উৎপত্তি কোথা থেকে হয়েছে এই ব্যাপারটা আমি এখনও ব্যাখ্যা করে বলিনি এবারে সেই ব্যাপারে বলি এটা আসলে এসেছে গসপেল থেকে গসপেল থেকে সেখানেই পাপ থেকে মুক্তির কথা জানতে পারি এখান থেকে ক্রস এসেছে আর পবিত্র বাইবেল আমাদের বলে যে মানুষ আসলে পাপি প্রত্যেক মানুষ প্রাকৃতিকভাবেই পাপি এই পাপের সৃষ্টি হয়েছে সেই আদমের সময়ে আমি জন্মেছি তারপর বড় হয়েছি আর প্রাকৃতিক নিয়মেই আমি একজন পাপি আর সেই জন্যই আমি আমি পাপ করি কথাবার্তা ব্যবহার ইত্যাদি অনেক ক্ষেত্রেই পাপ করি মানুষ প্রকৃতিগতভাবেই পাপি আর বাইবেলে এছাড়াও বলছে যে মানুষটা পাপ করে সে মারা যাবে তার মৃত্যুদণ্ড হবে আত্মার মৃত্যু আছে শরীরের মৃত্যু আছে ইত্যাদি তাহলে পৃথিবীর সব মানুষকেই এই মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে কারণ আমরা পাপি যেহেতু ঈশ্বর পাপের শাস্তি দেন সেহেতু মানুষ কখনও ঈশ্বরের পাশে দাঁড়াতে পারবে না একসাথে থাকতে পারবে না কারণ মানুষ আর ঈশ্বরকে আলাদা করেছে এই পাপ এখন আপনারাও বুঝতে পারবেন এই পাপ এত গুরুতর এত মারাত্মক এত বিশাল যে আমি যাই করি না কেন এই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য যত চেষ্টাই করি না কেন সেটা খুবই কম সেটা দিয়ে আমার জীবনের সব পাপ দূর করা যাবে না देखेंदी गरीब करी से भलो क्ज खूब भलो कह बलो एम कथा क्यों क्षेत्र दिए जीवन सब पाप मुझे फेला जाबी क्षेत्र भलो काज अवश्य भलो तबार जीवन सब पाप मुझे फलार जो यथेष्टा ठीक एश्वर जीशुके पाठपाप मानूष যে কোনো পাপ করেনি যে মানুষটা কষ্ট করবে কিন্তু সে কোনো পাপ করবে না পুরো ব্যতিক্রম তিনি জীবনে কখনো কোনো পাপ করেননি তাকে বিভিন্ন সময় প্রলুব্ধ করা হয়েছিল তারপরও তিনি পাপ করেননি সেজন্য মৃত্যুদণ্ডের এই শাস্তি এটা তার প্রাপ্য না এই শাস্তি আমাদের প্রাপ্য তার বেঁচে থাকার কথা ছিল সারা জীবন আধ্যাত্মিক দিক থেকে দেখলে এটাই ছিল যীশুখ্রীষ্টের বৈশিষ্ট্য আর মানুষ হিসাবে দেখলে তিনি এই পৃথিবীতেই হেঁটে বেরিয়েছিলেন অন্যান্য সবার মতো জীবিকার জন্য কাজ করেছেন অনেক কিছু করেছেন আমাদের সবার মতো তবে আধ্যাত্মিক দিক থেকে দেখলে মৃত্যু জিনিসটা যীশুর প্রাপ্য ছিল না কারণ জাগতিক পাপ কখনোই তার ভেতরে ঢুকতে নি ঠিক আছে তাহলে এভাবে দেখলে তিনি একজন নিষ্পাপ মানুষ এখন যিশু খ্রীষ্ট ঈশ্বরকে মেনেছেন আর পরবর্তীতে দেখি অন্যায়ভাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ঠিক আছে তাহলে ঈশ্বরের সুবিচারকে প্রতিষ্ঠিত করার জন্য যিশুর মৃত্যুটা ছিল এই পাপের মূল্য একজন নিষ্পাপ মানুষ যার এই মৃত্যুটা প্রাপ্য ছিল না এই মৃত্যুদণ্ড তার প্রাপ্য না কিন্তু তিনি মরতে প্রস্তুত ছিলেন অন্য সবার পাপের জন্য এই পাপের মূল্য দেওয়ার জন্য সেজন্য তিনি যে মূল্য দিচ্ছেন তাতেই সব পাপ মুছে যাবে দেখেন আমরা আমরা সবাই যেসব আত্মত্যাগ করি নিজেদের পাপ মুক্তির চেষ্টা করি সেগুলো দিয়ে সব পাপ মুছতে পারবো না কিন্তু যিশু যেহেতু তিনি ছিলেন একেবারে নিষ্পাপ মানুষ যেহেতু তিনি সারা জীবন ধরে ঈশ্বরের আদেশ পালন করবেন সেজন্য তিনি যে আত্মত্যাগ করেছেন ঈশ্বর সেটাকে গ্রহণ করেছেন মানুষের পাপের মূল্য হিসেবে আর এজন্যেই যীশুখ্রিস্টের ক্রস খ্রিস্টানদের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আর এজন্যেই যিশু খ্রিস্টের এই মৃত্যুটার প্রয়োজন ছিল ঈশ্বরও সেটা জানতেন অনেক আগে থেকেই আর সেজন্যই যিশুখ্রিস্ট আর তার মৃত্যু এটাই হলো চাবিকাঠি যারা তাকে বিশ্বাস করে আর যারা তার এই আত্মত্যাগকে হৃদয়ে রেখেছে মেনে নিয়েছে বলা হয়েছে যে তাদের সব পাপ মুছে গেছে বুঝলেন এখানে যিশু আসলে আমাদের পাপের মূল্য দিয়েছেন এটাই খ্রিস্টান ধর্মাবলম্বীরা বিশ্বাস করে এটার গুরুত্ব অনেক সেজন্য খ্রিস্টান জীবন থেকে ক্রসটা সরিয়ে ফেলেন খ্রিস্টান ধর্মটাই টিকবে না এখন এ ব্যাপারে মতভেদ আছে অনেকেই বলে শুধু মুসলিমরাই নয় আরও অনেকেই আছে তারা বলে যে তারা বলে যীশু ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি তারা এভাবে বলে আর আমি এ কথাই বলবো অবশ্য ডক্টর জাকির ব্যাপারে আমার চাইতে অনেক বিস্তারিত জানান। তবে আমি এখানে বলবো যিশু ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন আর আমি এখন এই ব্যাপারটা নিয়েই বলবো এতক্ষণ আমি বললাম যে ক্রস কেন আমাদের জীবনে এতটা গুরুত্বপূর্ণ কারণ এই ক্রসের কারণেই আমার জীবনের সব পাপগুলো মুছে গিয়েছে এটা মহান ঈশ্বরের উপহার ঈশ্বর নিজেই এখানে পাপের মূল্য দিয়েছেন যীশু খ্রিস্ট নিজেই মূল্য দিয়েছেন সেই জন্য তিনি যে মূল্য দিয়েছেন সেটা অনেক মূল্যবান পাপ থেকে মুক্তির জন্য তেমন আত্মত্যাগ না যেমনটা আমি করি এটা হবে দূষিত আত্মত্যাগ কারণ আমি পাপি হয়ে এই আত্মত্যাগটা করতে যাচ্ছি এটা দূষিত আত্মত্যাগ কিন্তু যীশু একজন নিষ্পাপ মানুষ নিজেকে উৎসর্গ করেছেন যেন তিনিও একজন সাধারণ পাপি তিনি পাপীদের শাস্তি গ্রহণ করতে প্রস্তুত ছিলেন কিন্তু তিনি নিজে পাপি ছিলেন না যখন আমার আত্মাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তিনি বললেন তুমি মরবে না ওটা আমাকে দাও আমিও এখন তোমাদের জন্য মরবো এবারে আমি আপনাদের বেশ কিছু ঐতিহাসিক জিনিস দেখাবো আমাদের বাইবেল থেকে বেশ কিছু অনুচ্ছেদ পরোক্ষভাবে কথা বলছে যিশু খ্রিস্টের জন্ম ও মৃত্যু সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে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 এখানে বলা আছে যে ঈশ্বর কিভাবে পৃথিবী সৃষ্টি করলেন তারপর মানুষ সৃষ্টি করলেন তখনকার দিনে ব্যবিলন কেমন ছিল ইত্যাদি আর আমি এ ব্যাপারে শিওর যে আপনাদের বেশিরভাগ লোকই আদম হাওয়ার গল্পটা কোথাও পড়েছেন অথবা শুনেছেন আদম হাওয়া কিভাবে সৃষ্টি হলেন আর তারা ঈশ্বরের কাছাকাছি ছিলেন আদম হাওয়া এবং ঈশ্বরের মাঝখানে কোনো বাধা ছিল না সেজন্য আদম হাওয়া এবং ঈশ্বর একসাথে ছিলেন একে অন্যের সাথে কথা বলেছেন সেখানে সৃষ্টিকর্তার সাথে আদম আর হাওয়া একসঙ্গে স্বর্গের ভেতরে ছিলেন কেন কারণ তারা কেউ কোনো পাপ করেন। এই সময়টা ছিল পাপের পূর্ববর্তী সময় আর তারপরে শয়তান সে একটা সাপের ছদ্মবেশ নিয়ে সেখানে আসলো আর শয়তান তাদেরকে দিয়ে পাপ কাজ করালো এখানে বিস্তারিত বলা আছে যে আদম আর হাওয়াকে একটা ফল খেতে নিষেধ করা হয়েছিল তারপর তারা খেয়েছিলেন এই ফলটা গুরুত্বপূর্ণ নয় এখানে গুরুত্বপূর্ণ হলো যে তারা ঈশ্বরকে অমান্য করেছিল ঈশ্বর তাদেরকে যে কাজটা করতে নিষেধ করেছিলেন তারা ঠিক সেটাই করেছে যখন তারা এটা করল তখনই পাপের শুরু হলো তখন আদম আর হাওয়া ঈশ্বর থেকে আলাদা হলেন সেই দিন থেকে শুরু করে ঈশ্বর আর মানুষের সম্পর্কে ফাটল ধরেছে অনেকেই বলে থাকে যদি ঈশ্বরকে দেখতাম যদি অন্যরা তাকে দেখে থাকে আমি কেন দেখতে পাবো না কেন ঈশ্বরকে দেখবো না এভাবে অনেকে ঈশ্বর সম্পর্কে ভুল ধারণা পোষণ করে কারণ তারা তার চারপাশে শুধু শয়তানকেই দেখে এই সব পাপ মানুষই তৈরি করেছে ঈশ্বর না মহান ঈশ্বর সময় আমাদের প্রতি সুবিচার করে থাকেন অতীতে এভাবে যা কিছু ঘটেছিল সেরকম কিছু ঘটনা আমি পুরো বইটা পড়ছি না ছোট্ট একটা অংশ যখন আদমার হাওয়া ঈশ্বরকে অমান্য করল আর তখন ঈশ্বর খুব রেগে গেলেন সেই সাপের ওপর হাওয়ার উপর আদমের ওপর এবং এদের প্রত্যেককে ঈশ্বর একটা করে অভিশাপ দিলেন এখন ঈশ্বর সাপকে অভিশাপ দিলেন যে এখন থেকে সাপ সব সময়ই মাটির উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে চলবে আর হাওয়াকে অভিশাপ দিলেন ঈশ্বর বললেন যেহেতু তুমি তোমার স্বামীকে নিষিদ্ধ ফল খেতে প্রলুব্ধ করেছো तुम स्वामी तुम्हें शासन कर निर्भर कर सतान प्रसवर समय जेटा प्रसव जंत्रणा भोग कर आदमे क्षेत्र तर क्षेत्र जेटा तक जो जमीन क्च कर जमीता सहजे को खबर देवे ना घम झराते परिश्रम करते खबर जो আর তারা মরণশীল হয়ে গেল তাদের জীবনে মৃত্যু আসলো সেই সময় থেকে তারা মরণশীল হয়ে গেল আর অমর থাকলো না তবে একটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ যেটা বলা আছে সেটা হলো ক্রসের ব্যাপারে কথা পরোক্ষ ক্রসের কথা বলা হয়েছে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 जयंट डर जंकिर नाहक देख अर्धांगी नातिनी रविवार रे साए पुन सम्प्रचार सकाल साढ़े नशे टी बांगल है সেটা হলো ক্রস এর কথা বলা হয়েছে আমি আপনাদের কাছে সেটা এখনই বলছি বলা আছে যে ঈশ্বর আদম আর হাওয়াকে বিভিন্ন অভিশাপ দেওয়ার পর বললেন আপনারা চাইলে রেফারেন্সটা লিখে নিতে পারেন আর আমি পড়ে শোনাচ্ছি ঠিক আছে বুক অফ জেনেসিসের তৃতীয় অধ্যায়ের প্রথম দিকেই বলা হয়েছে সেজন্য মহান প্রভু ঈশ্বর তাদেরকে স্বর্গের বাগান থেকে বের করে দিলেন ইডেন আদম আর হাওয়া সম্পর্কে এখানে বলা হয়েছে স্বর্গ থেকে তাদের পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হলো। ঈশ্বর তাকে তাড়িয়ে দিয়ে একজন প্রহরী রাখলেন ঈশ্বর আদমকে তাড়িয়ে দিলেন আর একজন প্রহরীকে বসালেন স্বর্গের সেই বাগানের পূর্ব দরজায় একটা আগুনের তরবারি যার অগ্রভাগ সব দিকেই পাহারা দেওয়ার জন্য সেখানকার জীবন বৃক্ষকে যারা এই রেফারেন্সটা জানতে চান এটা জেনেসিসের তৃতীয় অধ্যায় তেইশো চব্বিশ অনুচ্ছেদ তাহলে ব্যাপারটা হল ঈশ্বর তাদেরকে বিভিন্ন রকম শাস্তি দেওয়ার পরে আসলে তাদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করার পরে ঈশ্বর তাদেরকে স্বর্গের সেই বাগান থেকে বের করে দিলেন ইডেনের এই বাগানটাকে অনেকেই স্বর্গের বাগান বলে থাকেন আদম আর হাওয়া বাগানের মধ্যে আনন্দ ফুর্তি করতেন ঈশ্বর তাদের এই বাগান থেকে চিরতরে তাড়িয়ে দিলেন আর তারপর ঈশ্বর এই বাগানে ঢোকার দরজায় কি করলেন তিনি সেই দরজায় এক দেবদূতকে বসালেন দেবদূতদের মধ্যেও অনেক রকম বিভাগ আছে এদের নাম চেরো ঈশ্বরের খুব কাছে থাকে এই দেবদূত স্বর্গের বাগানের দরজা পাহারা দিতে লাগলো তার হাতে আগুনের তরবাড়ি আর সেই তরবারির মাথা চারদিকে ছড়ানো যাতে করে সেই বাগানে কেউ ঢুকতে না পারে হ্যাঁ এখন এখন স্বর্গের বাগানে ঢোকার উপায়টা কি স্বর্গের বাগানে ঢোকার একমাত্র উপায় হল সেই से प्रहरी के पास काटिए जावाई प्रहर हाथ एक तरबड़ी आज जेटा दिए से स्वर्गर बागान दरजा पहारा दिखे एक खीष्टान हिसाब से बैवल विश्लेषण कर बुझे जो स्वर्ग सेगने क्यों ढुकते चाहिए हत्या करा तरबाड़ी दिए कारण महान ईश्वर न्यायान और न्याय विचार बोले तरबाड़ीटा कारो घर ऊपर पड़े দেখলেন এই আদম সেখানে আসতে পারবে না যেহেতু স্বর্গের বাগানে তরবারি হাতে প্রহরী আছে এই তরবারিটা তাকে হত্যা করবে যে এই স্বর্গের বাগানে ঢুকতে চাইবে আর আমরা দেখি যে যিশু স্বেচ্ছায় তার জীবন দিলেন তার মহান পিতার ইচ্ছা অনুযায়ী এই তরবারিটা তার উপরেই পড়েছিল আর সেজন্য স্বর্গে সেই দিন থেকেই স্বর্গের বাগানে সেই দরজা সেই দরজাটা তখন খুলে গেল স্বর্গের দরজা শুধু খ্রিস্টানদের জন্য নয় বিশ্বাসীদের সবার জন্য দেখলেন আর আর যিশু বলেছেন আমি হলাম দরজা তিনি বলেছেন আমি দরজা তোমরা ঈশ্বরকে চিনতে চাও স্বর্গকে দেখতে চাও তোমরা ঈশ্বর সম্পর্কে জানতে চাও আমি হলাম দরজা যিশু এই তরবারিটাকে তার ঘাড়ে পড়তে দিয়েছিলেন তাহলে এখানে পরোক্ষভাবে ক্রসের কথা বলা হয়েছে এবারে অন্য বিষয় নিয়ে বলি বাইবেলে ক্রস নিয়ে এমন অনেক পরোক্ষ মন্তব্য আছে এছাড়াও ক্রস নিয়ে অনেক প্রত্যক্ষ মন্তব্য আছে শুধু ক্রসের কথাই বলছি আর কিছু না ঠিক আছে এখন আরেকটা উদাহরণ এটা সেই বিখ্যাত গল্প আমাদের বিশ্বাসীদের সবার পূর্বপুরুষকে নিয়ে ইব্রাহিম এ ব্যাপারে কিছু কথা বলি অনেকে হয়তো এটা জানে না যে খ্রিস্টান আর মুসলিম এক অন্যের ভাই খুব কম লোকই এটা জানে আসলেই ভাই এটা কিন্তু আপনাদের খুশি করার জন্য বলিনি না সত্যি বলছি খ্রিস্টানরা হল ইব্রাহিম নবীর আধ্যাত্মিক উত্তরসূরি আইজ্যাকের মাধ্যমে মুসলিমরা তারাও ইব্রাহিমের আধ্যাত্মিক উত্তরসূরি মাধ্যম আইজ্যাক না না সরি ইসমাইল ইসমাইল ইসমাইলের আরেক ভাই সে হল আইজ্যাক তাহলে মুসলিম খ্রিস্টান আমরা সবাই এসেছি ইব্রাহিম থেকে তারা দুই ভাই তবে আপন ভাই না তারা সৎ ভাই তাদের তাদের দুইজনের মা আলাদা তাই যখন মুসলিমদের ভাই বলছি এটা আপনাদের খুশি করার জন্য না আমরা আসলেই ভাই আপনাদের আধ্যাত্মিক পূর্বপুরুষ হলেন ইব্রাহিম নবী ইব্রাহিম আর আমাদের আধ্যাত্মিক পূর্বপুরুষ তিনিও নবী ইব্রাহিম একই একই মানুষ ठीक है प्रथम ये निलंब ए रकम विभिन्न जैगा कथा बी खूब सिरियाचान इंटरेस्टिंग सेगल बच्चा एवे आप इब्राहिम जीवन देखी इब्राहिम ताके एक बार ईश्वर परीक्षा कर पुत्र मध्यमे आईजी जान अपने अने के बल सम्पर्केज्मा मजे मध्य हमें व्याख्या करब কারণ আমি জানি আপনাদের প্রত্যেকেই পবিত্র বাইবেল পড়েননি কেউ কেউ হয়তো পড়েছেন আসলে আমি এখানে খুব বিস্তারিত বলবো না ঘটনাটা আপনাদের সংক্ষেপে বলছি ইব্রাহিমকে ঈশ্বর উর নগরী থেকে চলে যেতে বলেছিলেন কারণ সেটা পাপের নগরী ছিল উড় শহরটা এর আগে বস্ত্রার কাছাকাছি আমি সেখানে গিয়েছি জায়গাটা একটা মরুভূমি সেখানে এখন কেউ থাকে না তাই এটা যেহেতু পাপের নগরী ঈশ্বর তাকে বললেন উড় নগরী ছেড়ে চলে যেতে তোমাকে এর চাইতে ভালো জায়গার সন্ধান দেবো এর চাইতে ভালো নগরী ভালো স্থান নবী ইব্রাহিম সবই জানতেন তারপরে তিনি ঈশ্বরের কথা শুনে চলে গেলেন ঈশ্বর তার প্রতিশ্রুতি তখনই পূরণ করলেন না অনেক সময় নিলেন ইব্রাহিম অনেক আগে সারাকে বিয়ে করেছিলেন আর সারার গর্ভে তাদের কোনো সন্তান হয়নি ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি তোমাকে সন্তান দেব অনেক আকাশের তারা দেখো সেখানে কি অনেক তারা দেখছো না তেমনি তোমার অনেক সন্তান হবে সাগরের পাড়ের বালি দেখেছো তেমনি তোমার অনেক সন্তান হবে কিন্তু অনেক দিন তিনি নিঃসন্তান ছিলেন তারপরও তিনি ঈশ্বরকে বিশ্বাস করেছেন তিনি বিশ্বাস হারাননি বুঝলেন ঈশ্বরকে বিশ্বাস করেছেন তারপর অনেক অনেক দিন পার হয়ে গেল কোনো সন্তান হলো না তখন ইব্রাহিম হতাশ হয়ে গেলেন আর তখনকার দিনে এখন না তখনকার দিনে একজন লোক একাধিক মহিলাকে বিয়ে করতে পারতো বারবার এমনকি তারা তাদের দাসীদেরকেও বিয়ে করতে পারত তখনকার দিনে ব্যাপারে কোনো বিধিনিষেধ ছিল না ঠিক আছে তখন ইব্রাহিমের স্ত্রী তাকে বললেন আপনি কেন আপনার একজন দাসীকে বিয়ে করছেন না তাহলে আপনার সন্তান হবে তখন ইব্রাহিম মিশরের এক দাসীকে বিয়ে করলেন তার নাম ছিল হাজেরা হাজেরার গর্ভে যে সন্তান হলো তার নাম ইসমাইল আর তারপর ইব্রাহিমের একটি পুত্র সন্তান হলো ঈশ্বরের কথা অনুযায়ী ঈশ্বরের প্রতিশ্রুতি অনুযায়ী আর তার প্রধান পত্নী সারা গর্ভবতী হলেন আর তিনি আইজাকের জন্ম দিলেন চিন্তা করেন এতদিন পরে এই পুত্র সন্তানকে পেয়ে ইব্রাহিম কেমন খুশি হয়েছেন চিন্তা করেন আপনি বিবাহিত আর ধরেন বিশ পঁচিশ বছর ধরে নিঃসন্তান ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি কথা দিয়েছেন ধরেন আপনি খুব ধনী বড় লোক আপনি চলে গেলে কে উত্তরাধিকার হবে আপনার তারপর এত কিছুর পরে বিশ পঁচিশ বছর ধরে তখন আপনার স্ত্রী গর্ভবতী হলেন একটা পুত্র সন্তান হলো সেই ছেলেকে আপনি কতখানি ভালোবাসবেন অনেক দিন এই ছেলের জন্য অপেক্ষা করেছেন ইব্রাহিমের ক্ষেত্রে তেমনটাই ঘটেছিল তাই তিনি আইজ্যাককে খুব বেশি ভালোবাসতেন তার ছেলে তারপর একদিন কি ঘটল একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটল খুব ইন্টারেস্টিং একটা ঘটনা এই ঘটনাটা কোথায় আছে ২২ নম্বর অধ্যায় জেনেসিস হ্যাঁ তারপরে কি এটা আছে জেনেসিসে প্যাস্টরকে অনেক ধন্যবাদ তিনি আমাকে বলে দিলেন আগে আগেও বলেছে আমি খুব ভালো টিচার নই তবে বাইবেলের কথাগুলো আপনাদের বলতে পারবো ঠিক আছে যদিও আমি আচ্ছা এখন জেনেসিসে অধ্যায় এটা কি আইজেকের ঘটনা হুম বাইশ নম্বর অধ্যায় বলা হয়েছে এত সব কিছু ঘটে যাওয়ার পরে ঈশ্বর ইব্রাহিমকে পরীক্ষা করলেন ঠিক আছে কথাগুলো খুব সাধারণ মনে হচ্ছে তবে ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস ঈশ্বর তাকে বললেন ইব্রাহিম তিনি বললেন আমি এখানে ঈশ্বর বললেন তুমি তোমার একমাত্র পুত্র সন্তান আইজেককে নাও যাকে তুমি ভালোবাসো তারপর তাকে নিয়ে মোরাইয়া অঞ্চলে যাও সেখানে নিয়ে যাওয়ার পর তারপর তাকে সেখানে নিয়ে গিয়ে উৎসর্গ করবে একটি পাহাড়ের উপরে উৎসর্গ করবে যেটার কথা তোমাকে পরে বলবো ইব্রাহিমের জন্য এটা একটা দুঃসংবাদ अनेक दिन अपेक्षा करार आईजेकशोर से तक तरह बोचका बहन करते तक ईश्वर तुम्हें आईजैक के उत्सर्ग कर ठीकेपे घटना ठीक संक्षेपे तक इब्राहिम मन दारूण कष्टी कर खूब सकाले घुम उठल आईजैक के उत्सर्ग कर प्रयोजन सब जिनपत संगे निलें छुरी दड़ी इत्यादि तरह ईश्वर कथा मत आईजाकें बैर हलन ठीक तरह वृत्त के सरिए दिले आईजैक के लिए मोरइार पहाड़े ऊपर उठल ईश्वर जेते तेस्टिंग एक घटना घटल तक ही से खूब गुरुत्पूर्ण एक घटना घटल आई घटनाटा संक्षेपे कि आईजाक बाबा इब्राहिम के बल पिता इब्राहिम य तो पुत्र आईजैकल जे आपनी काट और आगुन कितु कुरबानी भेड़ा कई ऐले अपनी तो आगुन नहीं छाड़ाओ देखते काट, काटो नहीं कई जन पहाड़े जा समय साधारण एक भेड़ा कुरबानी दें से भेड़ा क्या तर देखें कि हल तक इब्राहिम हे पुत्र ईश्वर निजे भेड़ा सरबराह कर तरह ता दूज पहाड़े उठल यथागुल खुब गुरुत्वपूर्ण इब्राहिम विश्वासनी ईश्वर निजे ये कि उत्सर्ग कर देखल ईश्वर इन एक के उत्सर्ग कर ईश्वर निजेखे कि उत्सर्ग कर এখন আপনারা যদি পবিত্র বাইবেল করেন তাহলে নিউ টেস্টামেন্ট দেখবেন যেটা হলো বাইবেলের দ্বিতীয় অংশ সেখানে এই ঘটনাটা বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে সেখানে বলা হয়েছে ইব্রাহিম বিশ্বাস নেই বলেছিলেন যখন তিনি আইজাকের সাথে কথা বলছিলেন তিনি তখন ভাবছিলেন যে ঈশ্বর তাকে মৃত থেকে জীবিত করবেন যখন আইজ্যাককে বলছিলেন সে জন্য কথা বলেছিলেন রকম ঘটনাই ঘটেছিল তবে আইজ্যাক মৃত থেকে জীবিত হয়নি তারা পাহাড়ে উঠল তারপর তারা ঈশ্বরের নির্দেশিত স্থানে আসলো ইব্রাহিম সেখানে একটা বেদি বানিয়েছিলেন সেখানে কাঠগুলো সাজিয়ে রাখলেন আর আইজ্যাককে বাঁধলেন তার পুত্রকে তারপর আইজ্যাককে সেই বেদির উপর শোয়ালেন দেখেন আইজেক কিন্তু তখন পালিয়ে যায়নি সেই কাজে কোনো বাধা দেয়নি যদি সে ততদিনই অনেক বড় হয়েছে সে পালিয়ে যেতে পারতো ঠিক আছে আর তখন কি ঘটল যখন ইব্রাহিম হাত বাড়িয়ে সেই ছুরিটা নিলেন আইজ্যাককে উৎসর্গ করার জন্য কিন্তু তখন একজন দেবদূত তার কাছে এসে বলল ইব্রাহিম শোনো তিনি বললেন আমি এখানে দেবদূত বললেন তোমার পুত্রের শরীর স্পর্শ করো না তার কোনোরকম ক্ষতি করো না কারণ আমরা এখন জানি তুমি ঈশ্বরকে মানো কারণ ঈশ্বরের আদেশে একমাত্র পুত্রকেও উৎসর্গ করতে তুমি দ্বিধা করনি তখন ইব্রাহিম তার চোখ মেলে তাকিয়ে দেখল যে তার পেছনেই দেখলেন যে একটা দেখলেন যে একটা ভেড়া একটা ঝোপের মধ্যে তার সিং আটকে দাঁড়িয়ে আছে ইব্রাহিম তখন সেই ভেড়াটাকে নিয়ে তার ছেলের পরিবর্তে সেই ভেড়াটাকে ঈশ্বরের কাছে উৎসর্গ করলেন ইব্রাহিম সে জায়গা নাম দিলেন ঈশ্বরই যোগান দেবেন এখনকার দিনও বলা হয় যে ঈশ্বরের পাহারে ঈশ্বরই সব যোগান দেবেন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 जीरो जिरो ओवान योट नम्बर जीरो डबल वन थ्री टू थ्री जिरो टू इस डलर अट्ठाट नंबर जिरो डबल वन थ्री टू थ्री जिरो थ्री टाइम करेट पीस टी डटी मानव मुस्लिम अबर्जन के इसलमर दीबेल इनियादी नीति समूह देख মুসলিম জীবনের মূল ভিত্তি প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে বাংলায় এখন এই ঘটনাটার সারমর্ম হলো এই চরম নাটকীয় ঘটনাটায় শিক্ষণীয় হলো যে ইব্রাহিম তার ছেলে আইজাকে বলেছিলেন ঈশ্বর নিজে থেকে কিছু একটা উৎসর্গ করবেন ईश्वर एखे एक उत्सर्ग दबी करी एखने निजेथ किता बोझ सुविधार जो ईश्वर दाबी करते हैं ईश्वर इी क्सर्ग कर भेड़ाटा कई ईश्वर निजे कि देवेंट य घटन ही घटे आई जैक के मारें नहीं आई जैक के रक्षा कर ईश्वर आई जैक के मार कथा चिंताओ करें पवित्र बैबेल कथाई ब िम के परीक्षा करश्वर एभवे उत्सर्ग करें आईजैक आई के उपहार हिसाब से दिए क्या आईजेक के ठीक है और तरपर ईश्वर अलौकिक क्या करलें ईश्वर एक जो देवदूत के पाठिए इब्राहिम के बाधा दिलें जान आईजेक के उत्सर्ग कराना है तुम आईजैकर बदले अन्न कि उत्सर्ग करो क्योंकि आईजेक के ना ख्रीटाना के भाई देखी ईश्वर बाचाले আমাকে বাঁচালেন ধরেন আইজেকের জায়গায় আমি যারা যীশুকে বিশ্বাস করে তারা আইজেকও মানে ঈশ্বর আমাকে পাপের সেই মৃত্যুদণ্ড থেকে বাঁচিয়েছেন আমার উপর একটা মৃত্যুদণ্ডের আদেশ ছিল আর ঈশ্বরের সুবিচার দাবি করে যে পাপের শাস্তি হলো মৃত্যু বুঝলেন আর এটাই ঠিক হবে যে আমি মারা গেলে তখন দুজকে যাব ঠিক আছে তাই ঈশ্বর এখানে নিজেকে উৎসর্গ করেছেন যীশুখ্রিস্ট হলেন সেই উৎসর্গ ক্রুশবিদ্ধ হয়ে আপনারা যিশুকে দেখছেন যে তাকে বিশ্বাস করেন আপনি তাকে হৃদয় ধারণ করেন তাহলে ঈশ্বরের সুবিচার কেউ বুঝতে পারবেন এই উৎসর্গটা আমার ভালোর জন্য আর অন্য কেউ সেটা যথেষ্ট নয় কিন্তু যিশু আমার জন্য মারা যাচ্ছেন স্পেশাল অনেক মানুষই এক অন্যের জন্য জীবন দিয়ে দেয় কখনো কখনো স্ত্রীর জন্য স্বামী জীবন দিয়ে দেয় কারণ সে তার স্ত্রীকে ভালোবাসে এটা মহান কাজ খুব ভালো কাজ ঠিক আছে কিন্তু আমি এখানে পাপ মুক্তির কথা বলছি ছোটোখাটো মুক্তির কথা বলছি না এখানে আমরা মুক্তি পাচ্ছি আদি পাপ থেকে দোজক থেকে দোজকের আগুন থেকে যে কোন উৎসর্গের কাজ হবে না কোনো কাজ হবে না আর নিউ টেস্টামেন্ট বাইবেলের দ্বিতীয় অংশটা বলছে ঈশ্বর এখানে অবশ্য বিশ্বাসীদের কথা বলা হচ্ছে মানে খ্রিস্টান বলা আছে যে ঈশ্বর আমাদের জন্য কোনো ছাগল উৎসর্গ করেননি অথবা কোনো গরু অথবা কোনো পশু উৎসর্গ করেননি আমি আসলে কথাগুলো আমার নিজের মতো করে বলছি কিন্তু উৎসর্গ করেছেন তার একমাত্র প্রিয় পুত্রকে যীশু খ্রিস্টকে হ্যাঁ আর এই ব্যাপারটাই খুব ইম্পর্ট্যান্ট বাইবেলের ওল্ড টেস্টামেন্ট এছাড়াও নিউ টেস্টামেন্টে যেহেতু যিশু ক্রুশবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন আমার পাপ সব মুছে গেছে আর মহান ঈশ্বরের কাছে পাপেরও শ্রেণী বিভাগ আছে সেই স্তর অনুযায়ী শাস্তি হতো আমাদের কিন্তু যিশু নিজেই এই শাস্তি নিলেন তিনি নিলেন আর তিনি আমাদের সবার পাপের ভার নিলেন দেখলেন তবে অন্য কেউ আমার জন্য মারা গেলে কিছুই হবে না আমি পাপ থেকে মুক্তি পাব না হম কিন্তু একজন বিশেষ লোক একজন নিষ্পাপ লোক যদি সে অন্যের পাপের জন্য আত্মত্যাগ করতে চায় তাহলে সব পাপ মুছে যাবে হ্যাঁ আচ্ছা এখন ওল্ড টেস্টামেন্টে আর অনেক কথাই লেখা রয়েছে অনেক কথাই আছে আমি বিস্তারিত বলছি না শুধু বিভিন্ন জায়গার উদ্ধৃতি দিচ্ছি আপনারা পরে সেগুলো চেক করে দেখতে পারেন আমার হাতে আর কত সময় আছে ঠিক ১৩ মিনিট বাকি আছে বাকি নাকি গেছে ঠিক তেরো মিনিট ও তাহলে তো সময় কম আচ্ছা ওল্ড টেস্টামেন্টে ঈশ্বর রূপক হিসাবে ক্রসের কথা বলেছেন আপনারা বোধ গল্পটা জানেন যে যখন ইহুদিরা সবাই মিশর থেকে চলে আসল এটাই ইহুদি জাতির ইতিহাসে খুব বিখ্যাত একটা গল্প তারা কয়েকশো বছর ধরে মিশরের দাস ছিল আর তারপর ঈশ্বর তাদের সেখান থেকে নিয়ে আসলো বিভিন্ন অলৌকিক উপায়ে আর ঈশ্বর তাদের বলেছিলেন আজ রাতে তোমাদের শত্রুদের মেরে ফেলবো সে সময় সে সময় তাদের যারা শত্রু ছিল তারা মারা যাবে তোমরাও চলে যেতে পারবে তাদেরকে ঈশ্বর তখন একটা ভেড়া উৎসর্গ করতে বললেন যে ভেড়াটা একেবারে নিখুদ অসুস্থ না অন্ধ না বা খোরানা একটা নিখুদ ভেড়া ঈশ্বর তাদের বললেন এই ভেড়ার রক্ত তোমাদের ঘরের দরজায় লাগাবে আর রাতে মৃত্যুর দেবদূত আসবে যে দরজায় রক্তের ছাপ থাকবে না তাদের প্রথম সন্তানটা মৃত হবে আর এই ঘটনাটাই হুদিদের সাথে তখনই ঘটেছিল তারা ভেড়া উৎসর্গ করে দরজায় রক্ত মাখালো আর সেই রাতে হুদিদের সবাইকে মিশর ত্যাগ করার অনুমতি দেয়া হলো সেই দিন সেই দিন অনুমতি পেল হ্যাঁ তাহলে এটাই ছিল নির্দেশ নিখুঁত একটা ভেড়া লাগবে যেমন তেমন না যেমন তেমন ভেড়া এনো না একটা নিখুঁত ভেড়া আনো নিখুঁত ভেড়া আর তাতেই পাপ মুক্তি মৃত্যু থেকে এটাই হলো রূপক সত্যি বলতে এটা আসলে ভেড়া নয় যিশু পরে আসবেন এই উৎসর্গটা তারই রূপক देखें एक बार इहुदीजे इतिहास आश्वर के अमान्य कर एम तो अने दस बारा विद्रोह कर ईश्वर के मानी तक कि सप ये तबड़ाल अने सपर विषय कष्ट पेल यही कथागुल उल्लेख कर तरपर ईश्वर तक मुसा के प्रतिकार करते बोलें प्रतिका तीन एक सप बनाते ब्रंजेर ब्रास से झुलिए रखलें আর তখন সেখানে এই হুদিদের সবাই সেই সাপটার দিকে তাকালো তার শরীর থেকে তখন সাপের বিষ চলে গেল এখন নিউ টেস্টামেন্টে এই ঘটনার ব্যাখ্যা দেওয়া হয়েছে বলা হয়েছে এখানেই সাপটা হলো আসলে শয়তানের প্রতীক সাপ আসলে শয়তান না সাপ হলো আসলে শয়তানের একটা প্রতীক সাপ একটা সাধারণ প্রাণী তারপর কী ঘটল যিশুকে ক্রুশে ঝোলানো হয়েছিল মুসার সেই সাপের মতো তিনি ছিলেন নিষ্পাপ এমনকি দেবদূতদের চাইতেও নিষ্পাপ কিন্তু তিনি আমাদের পাপের বোঝা বয়েছেন ক্রুশবিদ্ধ হয়ে আপনারা যিশুকে দেখেন হৃদয়ে ধারণ করেন আজকেই আপনার সব পাপ মুছে যাবে আজকেই আপনি পাপমুক্ত হয়ে যাবেন কোনো ধর্মীয় অনুষ্ঠানের প্রয়োজন নেই যিশুকে বিশ্বাস করলে আজকেই পাপমুক্ত হয়ে যাবেন যিশুকে দেখেন তিনি ক্রুশবিদ্ধ হয়েছিলেন আর এই জন্যই এটা এই ক্রস আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ খুবই মৌলিক আর ইহুদি জাতির ইতিহাস যদি আপনারা দেখেন ঈশ্বর তাদের বলেছেন ঈশ্বর তাদের পাপ মুক্তির জন্য বিভিন্ন রূপকের কথা বলেছেন বলেছেন তোমরা একটা ভেড়া আনো যেটার কোনো খুত নেই যেটার কোনো অসুখ নেই যেটা অন্ধ না যে ভেড়াটা খোঁড়া না বয়স বেশি না শুধুমাত্র সেরকম ভেড়াকে আমি উৎসর্গ হিসাবে গ্রহণ করব। ঈশ্বর তাদের ভবিষ্যতের যিশুর কথাই বলেছিলেন যে एके बारे निखुत भेड़ा जो पपर कथा चिंता करी मानुष हिसाब से जीशु अपन मतई छें ईश्वर हिसाब से सब क्षमता शक्ति था सत्वे मतई छधारण मानूष कष्ट पायर पापर सरि पापर पथे प्रलुब्ध है प्रलुब्ध कराता यहाँ मौलिक विषय जो निेस्टामेंट पढ़ें बैबल निव टेस्टामेंट पढ़ें सेनेक कथा आस नहीं पूरा निू टेस्टामेंटर जीशु ख्रीटर क्रस पल एपस्टल पल निेस्टामेंटर एक विख्यात नेता जीशुर क्रसबिद्ध हवार कथा और किचुई बनार नहीं अनेल को अनुरोध कर खस्टान धर्म के प्रचार करो क्रसटा बाे प्रत्याख्य कर जीशुर क्रोश विध हथाई जरा जरा विश्वास करे ना तरपार बोकामी साधारण क्रसर बैपारे क्यों बोकामी मन कर ईश्वर क्रोश विध हो मारा गलन हास्यकर हास्य कर भावें जो हास्यकर सत्य बोलते ये ईश्वर पांडित्य कारण ईश्वर ज्ञान आसले आलदा ईश्वर के सुविचारे मानदंड ठीक रखते तई पापर शस्थ हिस निष्पाप एक के मृत्युदंड दिल सवार आज के যে মানুষ বিশ্বাস করবে যে যিশু ক্রসে মারা গেছেন সমাধিতে থাকার তিন দিন পরে তিনি মৃত্যুকে পরাজিত করে তিন দিন পরে আবারও ঈশ্বর হিসাবে তার দায়িত্ব বুঝে নিলেন যে মানুষ এই কথাগুলো বিশ্বাস করবে সে পাপমুক্ত হয়ে যাবে আপনার গন্তব্য বদলে যাবে দ্বকে না যে তখন ভেহেস্তে যাবেন আর এছাড়া অনেক উপকার পাবেন ক্রসে বিশ্বাস করলে কি উপকার পাবেন তার একটা বললাম এখন পুরো নিউ টেস্টামেন্টের ভিত্তি হল এই ক্রস ক্রসটা বাদ দেন বাইবেলের দাম তাহলে দুই পয়সা থাকবে না এখানে বাইবেলে ইহুদিদের বই আছে আর খ্রিস্টানদের বইও আছে আইজি তিপ্পান্ন নম্বর অধ্যায়ে আছে সেখানে স্পষ্ট বলা আছে যে যিশু কিভাবে কষ্ট পেয়ে মারা যাবেন খুব স্পষ্ট পুরস্কার আইজার তিপ্পান্ন নম্বর অধ্যায়ে সব শেষে আর কয়েক মিনিট বাকি আছে না এখন সবশেষে বলছি নিউ টেস্টামেন্টে একেবারে শেষ বইতে এই বইটাতে স্বর্গের বর্ণনা দেয়া আছে ঈশ্বরের একজন ভৃত্য যার নাম হল জন দ্য অ্যাপোস্টল বাইবেলের দুইজন জন আছে একজন জন দ্য অ্যাপোস্টল তিনি স্বপ্নে বেহত দেখলেন এছাড়াও জন ইউফ্রেটিসের কথা বলেছেন যে সেখানে গোলযোগ বাধবে অর্থাৎ এখনকার ইরাকে তিনি অনেক আগে এই কথাগুলো বলে গিয়েছিলেন আপনারাও দেখবেন টাইমস অব ইন্ডিয়া পড়লে বুঝতে পারবেন कथा कथा तब कथा स्वर्गे देखे उत्सर्ग करा भेड़ा के हाँ जीशु के बला उत्सर्ग करा भेड़ा अवश्य जीशुख्रीट शारीरिक भाव भेड़ा नन जीशु आसो भेड़ा नन एक मानूष ठीक है क्योंकि रूपक हिसेबर निखुत भेड़ा इहुदीर पुरो इतिहास देखें निस्टामेंटर पुरो इतिहास जुड़े देखें जीशु के भेड़ारे तुलना भेजते बला उत्सर्ग करा से भेड़ा तापनारा जी खान धर्म थके क्रस बद दें तो खट्टान धर्म किचुई ना से शुद्ध किधि निषेध थक मुक्ति थकबे ना पापा ऐड़े जाचु थ क्रसर बेपार खूब मौलिक ये क्रस আসলে আমাদের বলছে যে ঈশ্বর আমাদের জন্যই মারা গেছেন হ্যাঁ তিনি স্বর্গ থেকে পৃথিবীতে নেমে এসেছেন তিনি মানুষ হিসাবে হেঁটে বেরিয়েছেন মানুষ হিসাবে তিনি কষ্টসহ্য করেছেন আমাদের মতো তাকেও প্রলুব্ধ করা হয়েছে তাকে প্রলুব্ধ করা হয়েছে কতখানি প্রলুব্ধ করা হয়েছে আপনি ভাবতেও পারবেন না ঠিক আছে যিশুকে বিশ্বাস করেন তিনি জয় করেছেন লোভকে বিভিন্ন আসক্তিকে বা অভ্যাসগুলোকে আমাদের সবার পাপকে যিশু আমাদের সব কিছু থেকে মুক্ত করেছেন আপনারা শুধু তাকে বিশ্বাস করেন তারপর বাসায় ফিরে যান তার কাছে প্রার্থনা করেন আপনারা তাহলে পাপ থেকে মুক্তি পাবেন মনে হয় আমার সময় শেষ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 डायल कर डॉक्टर जाकिर के प्रति शनिवार रे सात पुनः सम्प्रचार सकाल साढ़े नशे टी बांग কথা কথা অন্যায় থেকে বারণ করবে এটি একজন একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী অধিকারী মানুষ क्यों इचरण बोझार देख चरित्र गठने इतनी आठ टुन सम्प्रचार सकाल आल्मुल्ला আগর রসুল আলি ওসব আজম আবাদউজ্শন রিম রসমি রহমান রহিম বউলি কতমসি ইসনু মরমা রসুলফুফি মালি মিন্ন রসমি রহমান রহিম রবহলি সদরী ली सानी पेस्टर चार्चर पेस्टरगण श्रद्धे गुरुजन एवं प्रिय भाई बने अपने सबा के शुभे जाना इसलामिक नियमुम्ला আল্লাহর দয়া শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক আজকের টপিক নিয়ে বলার আগে ইসলামে যশু খ্রিস্টের অবস্থান সম্পর্কে পরিষ্কার করে বলতে চাই কিছু কথা ইসলাম হলো একমাত্র অখ্রিস্টান ধর্মবিশ্বাস যে ধর্মের যিশু খ্রিস্টকে একজন রাসুল বলে মানা হয় সেই লোক মুসলিম না যে খ্রিস্টকে নবী বলে মানে না আমরা মানি যে তিনি হলেন আল্লাহ একজন প্রেরিত পুরুষ আল্লাহ আমরা মানি যে তিনি হলেন অর্থাৎ খ্রিস্ট আমরা মানি অলৌকিক ভাবে ছিলেন হস্তক্ষেপ ছাড়াই যেটা এখনকার অনেক আধুনিক খ্রিস্টানই বিশ্বাস করে না আমরা মানি যে তিনি আল্লাহর আদেশে মৃত মানুষকে জীবন দিয়েছেন আমরা মানি যে তিনি আল্লাহর আদেশে জন্মান ধর কুষ্ঠ সুস্থ করে তুলেছেন প্রশ্ন করতে পারেন যদি মুসলিম আর খ্রিস্টানরা যুখকে শ্রদ্ধা করে আর ভালোবাসে তাহলে তাদের মধ্যে পার্থক্যটা কোথায় প্রধান পার্থক্যটা হচ্ছে বলে যে ছিলেন ঈশ্বর আর তারা বলে তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন আর তিনি মারা গেছেন মানুষ পাপের জন্য আজকের मानी से दृष्टिभंगी तुम मुस्लिम और ख्रीटान दे दृष्टिभंगी मुस्लिम दृष्टिभंगीटर कथा बोलते गांधी मानी আমাদের সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থ যেটা আল্লাহর আসমানি কিতাব অর্থাৎ পবিত্র কোরআন শরীফ আমি লেকচারের শুরুতে কোরআনের একটা আয়াত বলেছিলাম সুরানিসার একশো সাতান্ন নম্বর আয়াত উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে ইসলামিক দৃষ্টিভঙ্গিটা আজকের বিতর্কের টপিকের উপরে যিশু কি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন আর ব্যস্ত রুকনি একজন আরব খ্রিস্টান মিশনারি আরবি হলো তার মাতৃভাষা এই আয়াতটা তাকে অনুবাদ তবে এখানে বেশিরভাগ মানুষ আরবি ভাষা বোঝেন না আরবি তাদের মাতৃভাষা নয় তাই আমার লেকচারের শুরুতে যে আয়াতটা বলেছিলাম সেটার অর্থ বলছি সুরানিসার নিসার সাতান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে তারা বলে ইহুদিরা করে তারা তাকে হত্যা করেনি তাকে তবে তাদের এইরূপ বিভ্রম হয়েছিল যারা মতভেদ করেছিল সেখানে তারা সংশয় যুক্ত ছিল তাদের এটা নিশ্চিত যে তাকে হত্যা করা হয়নি পবিত্রকরণের এই আয়াতটা খুব স্পষ্ট করে বলছে পরিষ্কার কোন রকম দ্বিধাদ্বন্দ্ব নেই যে ইসলামিক দৃষ্টিভঙ্গিটা হলো তারা তাকে হত্যা করেনে ক্রুশবিদ্ধও করেনি এটা নিশ্চিত যে তাকে হত্যা করা হয়নি এখানে স্পষ্ট করে ছাড়াই এই কথা উল্লেখ করেছে যে তাকে হত্যা করা হয়নি যদি আমি এখানে আমার লেকচার শেষ করি বাইবেলের কথাগুলো নিয়ে কোন রকম আলোচনা না করেই পেস্টর যে কথাগুলো বলেছেন তাহলে এই বিতর্কের ফলাফল হয়ে যাবে ড্র কোন সমাধান আসবে না তারা বোঝে বাইবেল থেকেই যেটাকে খ্রিস্টানরা আল্লাহর বাণী বলে মানেন যে যিসু বা ইসালাহ ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি প্রথমেই বলে নেই মুসলিমরা আমরা বাইবেলকে আল্লাহ তালার বাণী বলে মানি না বাইবেলে এমন কিছু অংশ থাকতে পারে যে অংশগুলোকে আমরা আল্লাহ তাল্লার বাণী বলি এখানে নবীর আসলিদের কথা আছে ঐতিহাসিকদের বলা কথা এছাড়া বাইবেলে আছে অবাস্তব কথা অশ্লীল কথা যদি কেউ আমাকে এক হাজার টাকাও দিয়ে দেয় আমি বাইবেলের এই কথাগুলো বলতে পারবো না সব অশ্লীল অনুচ্ছেদ অশ্লীল অধ্যায় পরস্পর বিরোধী কথা আছে। তবে যদিও আমি তাদের বই থেকে প্রমাণ করে দেখাবো কারণ পবিত্রকরণ বলছে সুরাব আকার একশো এগারো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তারা বলে ইহুদ আর খ্রিস্টানরা মুসলিমরা তোমরা জান্নাতে ঢুকতে পারবে না সব ধর্মিকতা আর ন্যায় পারবে না প্যাস্টরও বলেছেন সব ভালো কাজ দিয়েও আপনি পাপ থেকে মুক্তি পাবেন না প্যাস্টর তার লেকচারের কথা বলেছেন এগুলো মূল্যহীন যত জাকাত দেন হজ করেন নামাজ পড়েন কপালে দাগ বসিয়ে ফেলেন জান্নাতে যেতে পারবেন না যদি না আপনি ইহুদ বা খ্রিস্টান হন যদি তোমরা সত্যবাদী হও আল্লাহ বলেছেন তাদের বলো প্রমাণ পেশ করতে যদি কোরআন থেকে বলি যে যীশু খ্রিস্ট ক্রুশে মারা যাননি খ্রিস্টানরা তারা এটা মানবে না যে কোরআন আল্লাহর বাণী তখন আমরা তাদের বলবো প্রমাণ পেশ করো যদি তোমরা সত্যবাদী হও খ্রিস্টানরা তাদের প্রমাণ পেশ করে বাইবেল এটাই প্রমাণ খ্রিস্টানরা বলে বাইবেলে কথা কথা বলছে বলছে বলছে বাইবেল বাইবেল এটা বলছে আসুন দেখি বাইবেল আসলে কি বলেছে তারাই বাইবেলকে পৃথিবীর মোট দুই হাজার ভাষায় অনুবাদ করেছে তাই আসুন দেখি বাইবেল থেকেই দেখি যে যীশু আসলে এই কুশবিদ্ধ হয়ে মারা গেছেন কিনা এভাবে প্রমাণ করতে গিয়ে আমি বাইবেল থেকে যে উপসংহারটা টানবো ইসলামিক দৃষ্টিভঙ্গিও যে সেটাই হবে এমন কোনো কথা নেই এটা আগে বলে রাখলাম বাইবেলের দৃষ্টিভঙ্গি আর ইসলামকম হবে এমন কোনো কথা নেই ইসলামিক দৃষ্টিভঙ্গিটা আমি আগে পরিষ্কার করে বলেছি পবিত্র করণেশ্বরা একশো সাতান্ন নম্বর আয়াত তাকে হত্যা করেনি ক্রুষবিদ্ধি একেবারে পরিষ্কার আজকের টপিক এই ইংরেজি শব্দ ক্রুসিফাইড আসলে এটার অর্থটা কী অক্সফোর্ড ডিকশনারি বলছে ক্রুসিফাই অর্থ কাউকে ক্রুশে বেঁধে রেখে মৃত্যুদণ্ড দেয়া আর ওয়েবস্টার ডিকশনারি বলছে ক্রুসিফাই অর্থ কাউকে ক্রুশের সাথে বিদ্ধ করে বা বেঁধে রেখে মৃত্যুদণ্ড দেয়া এক কথাই tauk classified hote hole take krushe mara jete hobe mara na gele classified hoyni filter korle pani bisuddho hoy dialysis korle rakto bisuddho hoy tap dile sona bisuddho hoy amader kashtar jito taka kibhabe bisuddho hobe allah subhanahu taala pavitra qurane onek bar ei kotha bolechen akimus salat wa atuz zakat उंड नम्बर जी डबल वन थ्री टू थ्री जीरो জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো শর্ট কোড থ্রি সুইফট বিআইসি কোড টাকা ট্রান্সফারের জন্য কল করুন টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন জাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন দ্ধ হয়ে মারা যাননি কারণ রুকনি আর এখানে উপস্থিত খ্রিস্টান ভাইরা তার মানেন যে বাইবেল ও আল্লাহর বাণী আমি তাদের বই থেকে প্রমাণ করে দেখাবো কারণ তারা বলে ইহুদের খ্রিস্টানরা মুসলিমরা তোমরা জাননাতে ঢুকতে পারবে না সব ধর্মিকতা আর ন্যায় পারবে না প্যাস্টরও বলেছেন সব ভালো কাজ আপনি পাপ থেকে মুক্তি পাবেন না প্যাস্টর তার লেকচারের কথা বলেছেন हज कर नाम कपाल दाग बसिए फेलिबा खाना खीटान तरबकानी भ्रांत आशा प्रमाण पेश करो तुम सत्यवदी हो আল্লাহ বলেছেন তাদের বলো প্রমাণ পেশ করতে যদি কোরআন থেকে বলি যে কোরআন আল্লাহ যদি তোমরা সত্যবাদী হও খ্রিস্টানরা তাদের প্রমাণ পেশ করে বাইবেল এটাই প্রমাণ খ্রিস্টানরা বলে বাইবেলে কথা বলছে বাইবেল কথা বলছে বাইবেল এটা বলছে বাইবেল ওটা বলছে আসুন দেখি বাইবেল আসলে কি বলেছে তারাই বাইবেলকে পৃথিবীর মোট দুই ভাষায় অনুবাদ করেছে তাই আসুন দেখি বাইবেল থেকেই দেখি যে যীশু আসলে মারা গেছেন কিনা এভাবে প্রমাণ করতে গিয়ে আমি বাইবেল থেকে যে উপসংহার টানবো ইসলামিক দৃষ্টিভঙ্গিও যে সেটাই হবে এমন কোনো কথা নেই এটা আগে বলে রাখলাম বাইবেলের দৃষ্টিভঙ্গি আর ইসলামিক দৃষ্টিভঙ্গিটা একই রকম হবে এমন কোনো কথা নেই ইসলামিক দৃষ্টিভঙ্গিটা আমি আগে পরিষ্কার করে বলেছি পবিত্র কর্ণেশ্বরা নিসার একশো সাতান্ন নম্বর আয়াত তাকে হত্যা করেনি ক্রুশবিদ্ধ একেবারে পরিষ্কার আজকের টপিক আসলে এটার অর্থটা কি অক্সফোর্ড ডিকশনারি বলছে ক্রুসিফাই অর্থ কাউকে ক্রুশে বেঁধে রেখে মৃত্যুদণ্ড দেয়া আর ওয়েবস্টার ডিকশনারি বলছে মৃত্যুদণ্ডিফাইড হয়নি এবার ইংরেজি রিজার্ভেকশন এই শব্দটার অর্থ কি অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী রিজার্ভেকশন শব্দের অর্থ সেই কাজ মা ঘটনা যেখানে মৃতরা জীবিত হয় ক্যাপিটাল আর দিয়ে রিজার্ভেকশন অর্থ খ্রিস্টের মৃত থেকে জীবিত হওয়া আর ওয়েবস্টেট ডিকশনারি বলছে রিজার্ভেকশন অর্থ যেখানে মৃত মানুষ জীবিত হয় আর ক্যাপিটাল আর দিয়ে রিজার্ভেকশনের অর্থ মৃত্যু আর সমাধির পরে খ্রিস্টের আবারও জীবিত হওয়া এক কথায় খ্রিস্ট যদি রিজার্ভেক্টেড হন তাকে মরতে হবে যদি মারা না যান আপনারা সবাই এটা খুব তিনি বলেছেন গসপেল অফ ম্যাথিউ উনিশ নম্বর অধ্যায়ের ষোলো ও সতেরো নম্বর অনুচ্ছেদে আছে যে একজন মানুষের পাপ মুক্তি হতে পারে আইন আর আদেশগুলো মানলে তবে সেন্ট পল কি করলেন তিনি এই আইন আর আদেশ গুলো ঠুকে দিলেন ক্রস এর সাথে যে পাপমুক্তি অর্জন করতে গেলে বিশ্বাস করতে হবে যিশুর মৃত্যু আর পুনরুত্থান সম্পর্কে তিনি বলেছেন নিউ টেস্টমেন্ট পড়লে দেখবেন ফার্স্ট পনেরো নম্বর অর্ধের চোদ্দ অনুচ্ছেদ আমি রেফারেন্সগুলো দিচ্ছি যাতে সবাই বুঝতে পারেন যে আমি বানিয়ে বলছি না তা না হলে যদি বলি বাইবেলে কথা বলছে নিউ টেস্টমেন্ট বলছে এই বিশাল বইটা হাজার পৃষ্ঠারও বেশি কোথায় খুঁজবেন সেজন্য রেফারেন্সগুলো বলি সেন্ট পল বলেছেন ফার্স্ট কোরনথিয়েন্স পনেরো নম্বর অর্ধের চোদ্দ অনুচ্ছেদ যদি যিশু খ্রিস্ট মৃত থেকে জীবিত না হন আমাদের ধর্মপ্রচার মূল্যহীন তোমাদের বিশ্বাসও মূল্যহীন আর প্যাস্ট তখন বললেন যতই ভালো কাজ করেন যতই দান করেন যদি বিশ্বাস না করেন যিশু ক্রুশে মারা গেছেন এগুলো মূল্যহীন আর খ্রিস্টান তারা বিভিন্ন রেফারেন্স দেন এটা আছে আয় জায় আয় চৌষট্টি নম্বর অধ্যায় অনুচ্ছেদে যে আমাদের সব ন্যায়নিষ্ঠতা সব ভালো কাজ নোংরা ছেঁড়া কাপড়ের মতো যদি না বিশ্বাস করেন যে যিশু খ্রিস্ট মারা গেছেন ক্রুশবিদ্ধ হয়ে মানুষের পাপের জন্য আমাদের সব ন্যায়নিষ্ঠতা সব ভালো কাজ নোংরা যদি ক্রস না হয় কর্ম থাকবে না আমি তার সঙ্গে একমত আমি একমত প্যাস্টার এ বললেন তিনি ইন্ডিয়ায় এসেছেন এখানে বিশ বছরেরও বেশি সময় আছেন আর ইন্ডিয়ায় আসার পরেই তিনি খ্রিস্টান ধর্মের আসল বার্তা বুঝতে পেরেছেন আগে ছিলেন নামে মাত্র খ্রিস্টান তবে তিনি ধর্মনিষ্ঠ খ্রিস্টান হয়েছেন এখানকার মুসলিমদের দেখে এখন একটা কথা বলি যে আমার সাথে এর আগে মাত্র একজন আরব পরিচয় হয়েছিল একজন আরবে দেখা হয়েছিল সিরিয়া থেকে এসেছিল আমার একজন শোনার পরে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তিনি মুসলিম হয়েছিলেন এখন আমার জীবনে এই দ্বিতীয়বার কোন আরব খ্রিস্টানের সাথে পরিচিত হলাম আর ইনশাল্লাহ আল্লাহ সাহায্য করলে আমি আল্লাহ তাকে আমাদের আলোচনার পরে ইনশাল দোয়া করি তিনি যেন আসল ধর্ম ফিরে আসতে পারেন ইনশাল আর মানবেন যে ক্রিসিফিক হয়নি ক্রস নেই খ্রিস্টান ধর্ম নেই আর ইনশাল আমার লেকচারে এই চেষ্টাই করব। আসুন সেন্ট পল যুর পুনরুত্থান সম্পর্কে কি বলেছেন সেন্ট পল পুন বলেছেন বলেছেন খ্রিস্ট পুনরুখ না হলে তোমাদের বিশ্বাস মূল্যহীন শেষের দিকে আছে সেন্ট পল বলেছেন ফার্স্ট করেন্স পনেরো নম্বর অধ্যায়ের বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ অনুচ্ছেদে তিনি বলেছেন যে এ কথাটা মৃত ব্যক্তির পুনরুত্থান সম্পর্কেও খাটে যেটা রোপিত হয়েছে পাপের মধ্যে তা উত্থিত হয়েছে নিষ্পাপ হয়ে যেটা রোপিত হয়েছে অসম্মানের মধ্যে তা উত্থিত হয়েছে গৌরবের সাথে যেটা রোপিত হয়েছে দুর্বলতার মধ্যে তা উত্থিত হয়েছে শক্তিমত্তার সাথে যেটা রোপিত হয়েছে প্রাকৃতিক শরীর হিসেবে তা উত্থিত হয়েছে আধ্যাত্মিক শরীর হিসেবে প্রাকৃতিক শরীর এক জিনিস আধ্যাত্মিক শরীর আর এক জিনিস তাহলে সেন্ট পলের মতে পুনরুত্থিত মানুষের আধ্যাত্মিক শরীর থাকে আধ্যাত্মিক শরীর একই কথা বলেছেন তার ঈশ্বর এবং প্রভু যীশুখ্রিস্ট গস্তলাপ লোক বিশ নম্বর অধ্যায়ের সাতাশ থেকে ছত্রিশ অনুচ্ছেদে এই ঘটনাটা হলো একজন মহিলাকে নিয়ে যার সাতজন স্বামী ছিল ইহুদিরা তখন যীশু খ্রিস্টের কাছে এসে প্রশ্ন করলো এটা ইহুদিদের রীতি কোনো লোক এক মহিলাকে বিয়ে করলো যদি লোকটা মারা যায় কোন সন্তান না রেখে তার পরের ভাই সেই মহিলাকে তখন বিয়ে করবে যাতে করে বংশধর আসতে পারে যদি সেই ভাই মারা যায় কোনো সন্তান না রেখে তৃতীয় ভাই তাকে বিয়ে করবে। চলতে থাকবে তো প্রশ্ন করল যে এই মহিলা সাতজন ভাইকে বিয়ে করেছে একের তার স্বামী ছিল প্রত্যেক ভাই সেই মহিলাকে বিয়ে করেছিল একের পর এক কিন্তু কোনো সমস্যা ছিল না কেন কারণ এক ভাই মারা যাওয়ার পরে আরেক ভাই তাকে বিয়ে করেছিল কোনো সমস্যা নেই তারপরে সেই মহিলা মারা গেল তখন ইহুদিরা যীশু খ্রিস্টকে প্রশ্ন করলো যে পুনরুত্থানের পরে কোন ভাই ওই মহিলার স্বামী হবে তার মানে পুনরুথানের সময় সাত ভাই এর জীবিত হবে মহিলাও জীবিত হবে যে যারা পুনরুথিত হবে তারা বিয়ে করবে না কারো সঙ্গে তাদের বিয়ে হবে না ছত্রিশ অনুচ্ছেদ বলছে এছাড়াও তারা আর কখনো মরবে না তারা তখন হবে দেবদূতদের সমান তার মানে তারা ফেরেস্তাদের মতো হবে পুনরুচ্ছা কেসুখ্রিস্ট বলেছেন গাছপালা চল্লিশ নম্বর অনুচ্ছেদ বলছে একেবারে স্পষ্ট এছাড়াও গাছপালাগুলোতে এমন একটা অনুচ্ছেদও পাবেন না যেটা বলছে যে যিশুখ্রিস্ট পুনরুথিত হয়েছিলেন সত্যি বলতে আপনারা যদি বাইবেল পড়েন তাহলে দেখবেন হয়তো সবাই জানেন সেই তথাকথিত ক্রুসিফিকশনের পরে যিশু খ্রিস্টের শিষ্যরা একটা ঘরে মিলিত হল যিশু খ্রিস্ট তখন সেই ঘরে ঢুকলেন এটা আছে গসপুলপ লুক চব্বিশ নম্বর অধ্যায়ের ছত্রিশ অনুচ্ছেদে ঘরে ঢুকে যিশু তার শিষ্যদের বললেন শালম তার মানে তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক পরের অনুচ্ছেদ গসপেলপ লোক চব্বিশ নম্বর ওদের সাথে যে শিষ্যরা তখন খুব ভয় পেয়ে গেল তারা ভাবলো তারা ভাবলো এটা যশুর আত্মা আমি আপনাদের প্রশ্ন করি যিশুর শিষ্যরা কি জন্য তাকে তখন মনে করেছিল যে তিনি আত্মা তাকে কি আত্মার মতো দেখাচ্ছিল আমি যখন খ্রিস্টানদের এই প্রশ্ন করি সবাই উত্তর দিয়েছেন না উত্তরটা ঠিক যিশুখ্রিস্টকে তখন আত্মার মতো দেখাচ্ছিল সে ঘরে গেলেন তারা কেন ভেবেছিল যে এটা আত্মা এর কারণটা হলো তারা লোকজনের মুখে শুনেছিল যে তাদের প্রভু যদ্ধ করা হয়েছে তারা লোকজনের মুখে শুনেছিল প্রেতাত্মারা তার আত্মা নিয়ে গেছে তিনি মারা গেছেন তারা লোকজনের মুখে কথা শুনেছিল যে যিশুখ্রিস্টকে একটা সমাধিতে তিন দিন রাখা হয়েছিল লোকজনের মুখে কারণটা জানেন কারণ তারা নিজের চোখে দেখেনি সেন্ট মার্ক বলে সব শিষ্যই হান্ড্রেড পারসেন্ট সেন্ট মার্কের মতে তাদের সবাই চোদ্দ নম্বর অধ্যায়ের পঞ্চাশ অনুচ্ছেদ বলছে সবাই যিশুকে ত্যাগ করে পালিয়ে গিয়েছিল এ কথা কে বলেছে নাই বলেনি গসপেল অফ মার্ক ১৪ নম্বর অধ্যায়ের পঞ্চাশ অনুচ্ছেদ বলছে সবাই যীশুকে ত্যাগ করেছিল লোকের মুখে শুনে সেজন্য তারা ভাবল ভেবেছিল যে এটা যিশুর আত্মা তবে যীশু খ্রিস্ট তখন তাদের বললেন পরের দুটো অনুচ্ছেদে আছে গসপিলাপ লুক চব্বিশ নম্বর অধ্যায়ের উনচল্লিশ ও চল্লিশ নম্বর অনুচ্ছেদে যিশু তার শিষ্যদের বললেন যে তোমরা আমার হাত পা দেখো এটা তো আমি নিজেই আমাকে তোমরা ধরে দেখো আত্মার কোনো রক্ত মাংসের শরীর থাকে না আমাকে এখন যেভাবে দেখছো তখন তিনি শিশুদের তার হাত পা দেখালেন শিষ্যদের বললেন তোমরা আমার হাত পা দেখো নিজেই তোমাদের কি হয়েছে কোনো রক্ত মাংসের শরীর থাকে না যিশু তার হাত পা দেখিয়ে কি প্রমাণ করতে চেয়েছেন এটা প্রমাণ করতে চেয়েছেন যে তিনি পুনরুত্থিত হয়েছেন প্রমাণ করতে চেয়েছেন তিনি আত্মা প্রমাণ করতে চেয়েছেন যে তিনি আসলে আত্মা নন তিনি পুনরুত্থিত হননি এখন দেখলো তিনি বেঁচে আছেন জলজ্জান্ত তাদের সামনে যিশু খ্রিস্ট দাঁড়িয়ে আছেন তারা খুশি যিশুখ্রিস্ট তখন তার শিষ্যদের বললেন যে তাদের কাছে কি কোনো খাবার আছে তারা তখন তাকে খেতে দিল এক টুকরো মাছ আর একটুকরো ঝলসানো মাছ আর মধু প্রমাণ করতে যে তিনি পুনরুত্থিত হননি তিনি আত্মা নন বরং তিনি একজন রক্ত মাংসে মানুষ পুনরুত্থান না থাকলে ক্রুসিফিক নে খ্রিস্টান ধর্ম ও নয় অসংতের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে ওঠে মরুভূমি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 এমন এক কিতাব যে কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুফানোরানি কোরআন শুধুমাত্র মোমিনের সম্পদ নয় मदान कुरान दिए जीवन गड़ी प्रति रविवार और मंगलवार सन्धार साढ़े पांच ट्रचार सकाल छे पीट टी बांगल्वर আপনাদের হয়তো মেরি ম্যাকডালিনের সেই গল্পটা মনে আছে যখন তিনি তৃতীয় দিন যীশু খ্রিস্টের সমাধিতে গেলেন এটা হচ্ছে গসপেল অফ জনে বিশ নম্বর অধ্যায়ের এক অনুচ্ছেদে এছাড়াও আছে গসপেল অফ মার্কে ষোলো নম্বর অধ্যায়ের দুই অনুচ্ছেদে যে সেটা ছিল সপ্তাহের প্রথম দিন অর্থাৎ দিনটা ছিল রবিবার ইহুদিদের সাবাথের দিন হলো শনিবার তাহলে সপ্তাহের প্রথম দিন রবিবার তাহলে সেই সপ্তাহের প্রথম দিন মেরি ম্যাকডালিন সমাধির কাছে গেলেন এখন মেরি ম্যাকডালিন কেন তৃতীয় দিনে সমাদিতে যাবেন যেহেতু তাদের মতে গেছেন তাহলে সেখানে যাওয়ার প্রয়োজন কি এর উত্তরকে ম্যাসেজ করতে গিয়েছিলেন অ্যানয়েন্ট ইংরেজি শব্দ আর মূল হিব্রুর শব্দটা হলো মাসাহা অর্থ ম্যাসেজ করা মালিশ করা তেল মাখানো আর এই শব্দটা থেকে আরবি ভাষায় শব্দটা এসেছে মসি আর হিব্রু ভাষায় এই শব্দটা হলো মেসায়া যাকে মালিশ করা হয় এটাকে যদি গ্রিক ভাষায় অনুবাদ করেন সেটা হবে ক্রিস্চার এখান থেকে ইংরেজি শব্দটা এসেছে ক্রাইস্ট যাকে মালিশ করা হয় আমি একটা প্রশ্ন করি কেউ মারা যাওয়ার তিন দিন পরে কি তার শরীর ম্যাসেজ করা হয় এমনটা শুনেছেন কখনো যে ইহুদিরা তিন দিন পরে মৃতদেহ ম্যাসেজ করে এর উত্তর হবে না এবার আমি খ্রিস্টানদের প্রশ্ন করি খ্রিস্টানটা কি তিন দিন পরে মৃতদেহ ম্যাসেজ করে এর উত্তরও হবে না মুসলিমরা আমরা কি তিন দিন পরে মৃতদেহ মেসেজ করি এর উত্তর না তাহলে যিশু খ্রিস্ট মারা যাওয়ার তিন দিন পরে মেরি ম্যাগডালিন কেন সেই সমাধিতে যাবেন কারণটা জানেন কারণ মেরি ম্যাগডালিন এবং জোসেফ অফ এরামেথিয়া আর নিকোডিমাস তারা যিশুর মৃতদেহকে গোসল করিয়েছিলেন আর যখন যিশুখ্রিস্টের মৃতদেহকে ক্রস থেকে নামানো হলো মেরি হয়তো যিশুর শরীরে প্রাণের চিহ্ন দেখেছিল তবে সেখানে মেরি নিশ্চয়ই এভাবে বলবে না যিশু বেঁচে আছেন বেঁচে আছেন তাহলে যিশুকে মেরে ফেলা হতো যেহেতু মেরি যিশুর শরীরে প্রাণের চিহ্ন দেখেছে সে তৃতীয় দিন আবার ফিরে আসলো সাবাথের দিনের পরে আর সে আশা করেছিল জীবিত যিশু খ্রীষ্টকে মৃত যিশুখ্রিস্টকে নয় আর এটা আছে গছপিল্লপ জনের বিশ নম্বর অধ্যায়ের এক অনুচ্ছেদে এছাড়াও গছপিল্লব মার্চ ষোলো অধ্যায়ের চার অনুচ্ছেদে যে মেরি দেখল পাথরটা সরানো হয়েছে যে কাপড়টা দিয়ে যীশুখ্রিস্টকে জড়ানো হয়েছিল সেটা খোলা অবস্থায় এক পড়ে আছে এখন প্রশ্ন হলো পাথরটা সরানোর প্রয়োজন কী আর মৃতদেহ জড়ানোর যে কাপড়টা সেটাই বা এক পড়ে থাকবে কেন যদি যে শ্রীখ্রীষ্ট পুনরুদ্ধৃত হতেন আধ্যাত্মিক শরীর হিসেবে তাহলে সেই আত্মার বের হওয়ার জন্য সেই সমাধিকক্ষের পাথরটা স্মরণের কোনো প্রয়োজন ছিল কোনো আত্মাকে তো দরজা খুলে ঢুক্ত হয় না বের হতে হয় না পাথর সরানোর দরকার নেই তারপরও স্মরণ ছিল কেন আত্মা যদি চলে যেতে চায় তাহলে কি তার শরীরে জড়ানোর কাপড়টা খুলে নিতে হবে কোনো প্রয়োজন নেই কিন্তু রক্ত শরীর হলে সমাধিকক্ষের মুখে যে পাথরটা আছে সেটা সরাতে হবে শরীরে চড়ানোর কাপড়টা খুলে ফেলতে হবে এসব কিছু এটাই প্রমাণ করে যিশুখ্রিস্ট সমাধিকক্ষ থেকে বের হওয়ার সময় ছিলেন একজন রক্তমাংশের মানুষ আর সমাধিটার মালিক ছিল আসলে যিশুখ্রিস্টের একজন শিষ্য জোসেফ অব অ্যারামেথিয়া খুব ধনী আর ক্ষমতাবান এই হুদি সেই লোক এই সমাধিকক্ষ বানিয়েছিল হয়তো তার নিজের জন্যই ভবিষ্যতে সেখানে যিশুখ্রিস্টকে রাখা হয়েছিল সমাধিটা একটা ঘরের মতো আর জিম জিমবিষপের কথা অনুযায়ী তিনি বলেছেন বাইবেল বলেনি জিম বিষপ তিনি বলেছেন সমাধিকক্ষটা আয়তন বেশ বড়ো ছিল পাঁচ ফুট চওড়া উচ্চতা ছিল সাত ফুট আর লম্বা ছিল পনেরো ফুট কারোর জন্য এত বড়ো সমাধিকক্ষের প্রয়োজনটা কী কারণ সেই লোকটাকে প্রয়োজন হলে সাহায্য করা যাবে বোম্বে আপনারা ছোট ছোট রুম দেখবেন খুব বেশি হলে পঁচাত্তর স্কোয়ার ফিট বোম্বে পঁচাত্তর স্কোয়ার ফিটের ঘর বেশ বড়। এই ঘরে পাঁচ জন লোক থাকতে পারে বোম্বে এখানে জায়গার দাম অনেক বেশি পঁচাত্তর স্কয়ার ফিট দেখবেন সেখানে চার পাঁচজন মানুষ থাকে তাহলে এই ঘরে প্রয়োজন হলে সাহায্য করা যাবে এখন আধ্যাত্মিক শরীরকে সাহায্য করার প্রয়োজনটা কী আত্মাত্মর সাহায্যের প্রয়োজন হয় না তারা সাহায্য করতে ছিল আসলে জীবিত মানুষকে বাইবেল পড়লে দেখবেন গস্ত জন বিশ নম্বর অধ্যায়ের পুনরুচ্ছেদে যিশু কথা বলছেন মেরি ম্যাকডালিনের সাথে পৃথিবী থেকেই মেরির পাশ থেকে স্বর্গ থেকে না যিশু দেখলেন যে মেরি কাঁদছেন যিশু কাছে এসে বললেন মহিলা তুমি কাঁদছ কেন কাকে খুঁজছো তিনি ভালোভাবে জানতেন মেরি কাঁদছে কেন তারপর জিজ্ঞেস করলেন মেরি তখন যিশুকে মনে করলো সেখানকার মালি আর তাকে বলল আপনি ওনাকে নিয়ে কোথায় রেখেছেন আমি তাকে নিয়ে যেতে এসেছি এখন আমার প্রশ্ন মেরি ম্যাকডালিন কেন ভাবল যে যিশু খ্রিস্ট হলেন সেখানকার বাগানের মালিক আপনাদের একটা করি পুনরুত্থিত মানুষকে কি মালির মতো দেখায় দেখায় আপনারা বলেন না তাহলে মেরি মনে করল যিশু সেখানকার বাগানের মালি এর উত্তরটা হলো আসলে যিশু মালির ছদ্মবেশে ছিলেন এখন একজন আত্মা কেন মালির ছদ্মবেশ নেবে যীশুখ্রিস্ট তখন মালির ছদ্মবেশে ছিলেন তার কারণ তিনি তখন ইহুদিদের ভয় পাচ্ছিলেন একজন আত্মা কখনোই কাউকে ভয় পাবে না কারণ বুক আফ বলছে নয় নম্বর অধ্যায়ের সাতাশ অনুচ্ছেদে মানুষ মাত্র একবারেই মারা যায় তারপরে আসবে শেষ বিচারের দিন যিশুখ্রীষ্ট নিজেই বলেছেন গসবেল অফ লুক বিশ নম্বর অধ্যায়ের ছত্রিশ অনুচ্ছেদে একবার মরার পরে আর মরবে না যদি আত্মা হয়ে যান তাহলে আর কাউকে ভয় পাবেন না কেউ ক্ষতি করতে পারবে না আপনি দ্বিতীয়বার মরবেন না যিশু আত্মা হয়ে থাকলে ছদ্মাস নিয়ে থাকবেন কেন তিনি ভয় পাবেন কেন তিনি কেন লুকিয়ে থাকবেন কেন ইহুদিদের কাছ থেকে লুকিয়ে থাকবেন এটাই প্রমাণ করে তিনি পুনরোচ্ছিলেন যিশু তখন মেরিকে বললেন মেরি এই একটা শব্দেই মেরি ম্যাকডালিন তার প্রভু যিশুকে চিনে ফেললো আমরা সবাই আমাদের প্রিয়জনদের ডাকার সময় বিশেষ ভঙ্গিতে ডাকি আর সেই টোনে সেই স্টাইলে প্রিয়দের ডাকলে তারা তখন খুব সহজেই বুঝে ফেলে কে তাকে ডাকছে মেরিওর সাথে সাথে এই যীশু খ্রিস্ট মেরি যশুর কাছে ছুটে গেল। অধ্যায়ের পনেরো ষোলো ও সতেরো নুচ্ছেদ যিশু মেরিকে বললেন আমাকে স্পর্শ করো কেন যিশু নিষেধ করলেন কেন যিশুর শরীরে কি বিদ্যুৎ ছিল যে স্পর্শ করলে বিদ্যুতের শখ লাগবে তাকে শরীরে কি ডিনামায়ক বাঁধা যে কেউ স্পর্শ করলেই ওটা ফেটে যাবে কেন স্পর্শ করতে নিষেধ করলেন কারণ তিনি রক্ত মানুষ চিন্তা করেন ক্রুশবিদ্ধ থাকার সময় তিনি যে শারীরিক আর মানসিক কষ্ট পেয়েছেন এই কষ্টের ধকল সামলে উঠতে সময় লাগবে ক্রুশবিদ্ধ থাকার সময় অনেক অত্যাচার সহ্য করেছেন এখন তার শরীর ক্ষতবিক্ষত তাই বললেন আমাকে স্পর্শ করো তারপর আরও বললেন গসপেল জন বিষ্ণাম্বর অধ্যায়ের সতর অনুচ্ছেদে আমি এখনও আমার পিতার কাছে ফিরে যাইনি তার অর্থ কী তার মানে তিনি তখনও মারা যাননি যীশুখ্রিস্ট মেরি ম্যাগডালেনকে একেবারে স্পষ্ট করে বললেন যে তিনি তখনও পুনরুত্থিত হননি এটাই প্রমাণ তিনি জীবিত ছিলেন বাইবেলে আরও আছে গসবেল অফ মার্ক ষোলো নম্বর অধ্যায়ের এগারো অনুচ্ছেদে তারা করেনি। আমরা অনেক গুনাহের কাজ করি দিনে আর রাতে সকাল আর সন্ধ্যায় জেনে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 বড় গুণা প্রতি সোমবার ও শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশের বাংলায়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 ইহুদিদের একটা বদব্যস ছিল তারা অবান্তর প্রশ্ন করত নবীদের ঝামেলায় ফেলতো কুরোনায় কথা বলছে বাইবেলও বলছে মুসাকে অবান্তর প্রশ্ন করেছিল তাকে ঝামেলায় ফেলেছিল মুসাকে অপদস্থ করেছিল যিশুর সাথে একই কাজ করেছিল এছাড়াও গসপেল অফ ম্যাথিউ আছে বারো নম্বর অধ্যায়ের আটত্রিশ অনুচ্ছেদে ইহুদিরা যিশুখ্রিস্টের কাছে এসে বললো প্রভু র্যাবাই যার অর্থ প্রভু আপনি আমাদের একটা নিদর্শন দেখান নিদর্শন মানে অলৌকিক কিছু অলৌকিক যিশু খ্রিস্ট যেসব ভালো কাজ করেছিলেন সেগুলো দেখেও তারা সন্তুষ্ট হতে পারছে না তারা নিদর্শন দেখতে চাইলো অলৌকিক কাজ দেখতে চাইল যেমন ধরেন হয়তো আকাশে উড়ে বেড়ানো পানির উপরে হেঁটে বেড়ানো অথবা জ্বলন্ত কয়লার উপরে হাঁটা তারা সাইন দেখতে চাইল এখানে সাইন মানে ল্যাম্প সাইন না রাস্তায় বিভিন্ন রকম সাইন দেখা যায় তেমন সাইন না এখানে সাইন মানে অলৌকিক কিছু আর বাইবেলের নতুন ইন্টারন্যাশনাল ভার্সনে বলা আছে এটা অলৌকিক নিদর্শন ইহুদিদের কথার উত্তর তিনি কি উত্তর দিলেন পরের অনুচ্ছেদে অনুচ্ছেদে বলছে তোমরা অপরাধী আর ব্যাভিচারী জাতি তোমরা নিদর্শন দেখতে চাও অলৌকিক কিছু দেখতে চাও কোনো নিদর্শন দেখানো হবে না শুধু ইউনুসের নিদর্শন বাদে যেভাবে ইউনুস তিন দিন আর তিন রাত ধরে তিমি মাছের পেটে ছিলেন সেই একইভাবে মানুষে পুত্র থাকবেন তিন দিন ও তিন রাত এই পৃথিবীর বুকের ভেতর যীশুখ্রিস্ট তাদের এ কথা বলেননি যে তোমরা সেই অন্ধলোককে দেখো যাকে আমি সুস্থ করে দিয়েছিলাম তোমরা সে মহিলাকে জিজ্ঞেস করো যে আমাকে স্পর্শ করে সুস্থ হয়েছিল দুই হাজার সুকর্মেরে প্রেতাত্মায় আচ্ছন্ন একজনকে সারানোর কথাও তিনি বলেননি পাঁচ হাজার লোককে একটা মাছ খাইয়েছিলেন অথবা তিন হাজার লোককে একটা রুটি খাইয়েছিলেন একথাও বলেননি তিনি বললেন কোনো নিদর্শন দেখানো হবে না ইউনসের নিদর্শন বাদে যিশু খ্রিস্ট তার অলৌকিক কাজ সেটাকে এক কথায় বলে দিলেন সেটাই ইউনুসের নিদর্শন আর কোনো লোক যদি ইউনুসের নিদর্শনটা জানতে চান তাকে বাইবেল সম্পর্কে বিশেষজ্ঞ হতে হবে না তাকে হতে হবে না কোনো ডক্টর অফ ডিভিনিটি কারণ এগুলো আমরা স্কুল থেকেই জানি আর সব দেশেই এমনকি ইন্ডিয়াতেও হয়তো আপনি একজন খ্রিস্টান অথবা মুসলিম অথবা হিন্দু কোনোরা কোনোভাবে পড়েছেন হয়তো কমিক্সে অথবা উপদেশমূলক গল্পে ইউনিসের নিদর্শন তিমির পেটে ইউনুস সবাই জানে তবে আপনি যদি ইউনিসের নিদর্শনটা পড়তে চান পবিত্র বাইবেলে এই বিশাল বইয়ে ইউনিসের নিদর্শন এটা দুই পৃষ্ঠারও কম দেড় পৃষ্ঠা চাইতেও কম আপনাদের বোঝার জন্য এই পৃষ্ঠাটার একটা কপি দেখাচ্ছি এই বইটা দেড় পৃষ্ঠার চাইতেও ছোট দেড় পৃষ্ঠারও কম মাত্র চারটা অধ্যায় আর এই হাজার পৃষ্ঠার বিশ্বকোষে এই অধ্যায়টা খুঁজে পাওয়া খুবই কঠিন তবে আপনারা সবাই গল্পটা মোটামুটি জানেন যে মহান ঈশ্বর তিনি তার নবীকে বললেন ইউনুস আল্লাহামকে নিলেব শহরের মানুষদের কাছে মহান ঈশ্বরের বাণী প্রচার করো কিন্তু ইউনুস বললেন নিনেব শহর ওখানে মানুষ খুব খারাপ ঈশ্বরের বাণী তো তারা মেনে চলবে না আর ভাবলেন তারা আমাকে নিয়ে হাসি হাসিখাট্টা করবে আমার সময়টা নষ্ট হবে তিনি তাই জপায় গেলেন আর সেখান থেকে জাহাজে করে তার গেলেন কিন্তু জাহাজে ওঠার পর প্রচণ্ড ঝড় শুরু হলো আর তখনকার দিনে নাবিকদের মধ্যে একটা কুসংস্কার প্রচলিত ছিল যে জাহাজে যাওয়ার পর যদি ঝড় শুরু হয় এটার কারণ হলো কেউ একজন ঈশ্বরকে অমান্য করেছে তারা তখন বের করার চেষ্টা করতো যে কে এই ঘটনার জন্য দায়ী তারা দায়ী লোককে লটারি করে বের করত। এখানে যখন লটারি করা হলো দেখা গেল ইউনুসি জন্য দায়ী আর ইউনুসি সালাম আল্লাহর প্রেরিত নবী ছিলেন তিনি মানলেন আর বললেন দেখো এসব কিছুর জন্য আমি দায়ী মহান ঈশ্বর আমাকে নিনেব শহরে যেতে বলেছিলেন কিন্তু আমি জোপা থেকে এখন তার শেষে যাচ্ছি পালিয়ে যাচ্ছি আমি অন্যায় করেছি তোমরা আমাকে ধরে সাগরে ফেলে দাও কিন্তু তারা বলল এই লোক কি ধার্মিক লোকটা কেন আমরা তাকে মেরে ফেলব। তারা জাহাজ সরিয়ে নেওয়ার চেষ্টা করল। কিন্তু কিছু করা গেল না তখন ঝড় চলছে ইনুস বললেন তোমরা আমাকে ধরে সাগরে ফেলে দাও শেষে তারা রাজি হল আর ইনুসকে সাগরে ফেলে দিল সাগরে ফেলে দেওয়ার পরে ঝড়টা থেমে গেল হয়তো কাটতালীয় ঘটনা ইনুসাকে সেই মাছটা তিন দিন তিন রাত পেটে নিয়ে সাগরে ঘুরলো তারপর সাগর পাড়ে বমি করে তাকে ফেলে দিল যিশুখ্রিস্ট নিদর্শন সম্পর্কে ইহুদিদের কি বলেছিলেন যে তোমাদের কোনো নিদর্শন দেখানো হবে না শুধু ইউনুসের নিদর্শন বাদে আর ইউনুস নবী যেভাবে তিন দিন আর তিন রাত ধরে তিমি মাছের পেটে ছিলেন সেই একইভাবে মানুষের পুত্র তিন দিন আর তিন রাত ধরে পৃথিবীর বুকের ভেতরে থাকবেন আমি আপনাদের একটা প্রশ্ন করি ইউনুসকে সাগরে ফেলে দেওয়ার সময় তিনি জীবিত ছিলেন না মৃত উত্তর দেওয়ার আগে আপনাদের জন্য সহজ করে দেই ইউনুস আল্লাহ নিজের থেকেই বলেছিলেন যে আমি অপরাধী এই জন্য আমি দায়ী আমাকে সাগরে ফেলে দাও কেউ রাজি না হলে হয়তো তার পাটা ভেঙে ফেলবেন হয়তো ভাঙবেন তার মৃত জীবিত তিনি মাছ এসে তাকে গিলে ফেলল তখন তিনি জীবিত না মৃত জীবিত আল্লাহর কাছে তিনি দোয়া করেছিলেন তিমির পেটের থেকে তখন জীবিত না থাকলে প্রার্থনা করতে পারতেন তখন জীবিত না মৃত জীবিত তুমিটা ইউনিকে নিয়ে তিন দিন তিন রাত ধরে সাগরে ঘুরল জীবিত না মৃত জীবিত সাগর পারে বমি করে তাকে বের করে দিল জীবিত না মৃত জীবিত জীবিত জীবিত জীবিত জীবিত যখন কোনো লোককে জাহাজ থেকে সাগরে ফেলা হয় তার মরে যাওয়ার কথা মারা গেলে অলৌকিক হবে না যদি বেঁচে থাকেন অলৌকিক তুমি মাছ তাকে গিলে ফেললো মারা যাওয়ার কথা কিন্তু তিনি মানেননি এটা অলৌকিক তিন দিন তিন রাত গরমে আর অক্সিজেনের অভাবে সেই তিমি মাছের পেটে তার মনে যাওয়ার কথা কিন্তু তিনি এটা একই সাথে ঘটনা। ঘটনাটা ইহুদিদের যেভাবে ইউনুস ছিলেন তিন দিন তিন রাত সেভাবে মানুষের পুত্র থাকবে তিন দিন তিন রাত যেভাবে ইউনুস নবী তিন দিন তিন রাত তিমির পেটে ছিলেন সেই একই ভাবে ঈশ্বরের পুত্র তিন দিন তিন রাত পৃথিবীর বুকে থাকবেন ইউনুস ছিলেন জীবিত কিন্তু যখন এই প্রশ্নটা করি আমার খ্রিস্টান ভাইদের তারা আসলে আমাদের ভাই আমাদের জ্ঞাতি ভাই যেভাবেই বলেন আমরা জ্ঞাতি ভাই আমি খ্রিস্টান ভাইদের প্রশ্ন করি যে আপনাদের বিশ্বাস অনুযায়ী যিশু সমাধিকক্ষে কিভাবে ছিলেন সবাই আমাকে বলেছে তিনি তখন মৃত যিশু তখন মৃত আপনাদের প্রশ্ন করি ইউনুস ছিলেন জীবিত অন্যদিকে যিশু খ্রিস্ট ছিলেন মৃত তাহলে যিশু খ্রিস্ট কি ইউনুসের মতোই হলেন নাকি হলেন না একরকম না আলাদা আলাদা তাহলে যিশুর বাণীটা আসলে সত্যি সত্যি ঘটেনি তিনি নিজেই নিদর্শনীর কথা বলেছেন কোনো নিদর্শনী দেখানো হবে না ইউনিশের নিদর্শন আর তার এই ভবিষ্যৎবাণী বাস্তবের ফলে নেই ভবিষ্যৎবাণীটা সত্যি হতে গেলে যিশুখ্রিস্টের থাকা উচিত জীবিত আমার লেকচার আমি আগেও বলেছি তিনি ছিলেন জীবিত তা না হলে নবী যিশুখ্রিস্টকে বলতে হয় মিথ্যবাদী না হজবিল্লা এটা আমরা কখনো বলতে পারবো না তাকে আমরা সম্মান আর শ্রদ্ধা করি তাহলে এই ভবিষ্যৎবাণী থাকা উচিত জীবিত আর যীশু খ্রিস্ট সে সময় জীবিত ছিলেন এ কথা আমি আগেও আমার লেকচারে প্রমাণ করে দেখিয়েছি একথা আগেও বলেছি যে একজন লোককে ক্রুসিফাই হতে গেলে তাকে অবশ্যই সেই ক্রসে ঝোলা অবস্থায় মারা যেতে হবে যদি সেই লোক ক্রসের ঝুলে মারানো যায় তাহলে সে ক্রুসিফাইড হয়নি এমন কিছু লোক আছে যারা বলবে এই নিদর্শনের ব্যাপারটা আসলে জীবিত নিয়ে নয় এখানে এখানে চারবার এখানে আসলে গুরুত্ব দেওয়া হচ্ছে তিন সংখ্যাটার উপর জীবিত বা মৃত না আমি বললাম তিনের মধ্যে অলৌকিকতা কোথায় যদি আমি বলি দিল্লি যেতে আমার তিন দিন তিন রাত সময় লাগবে এটা কোন অলৌকিক তাহলে তিনের অলৌকিকতা কি তিন দিন বা তিন সপ্তাহ এটা তো কোনো অলৌকিক না কিন্তু তারা বলে না এখানে সময়টাই আসুন আসলে আমরা দেখি যিশু কি এই ভবিষ্যৎ বাণীটা পূরণ করেছিলেন যেটা কিছু খ্রিস্টানের মতে এই অলৌকিক ঘটনাটার মূল বিষয় আগেও বলেছি আপনারাও জানেন কোন খ্রিস্টানকে যদি জিজ্ঞেস করি যে পবিত্র বাইবেল অনুযায়ী যিশুকে কখন ক্রুশবিদ্ধ করা হয়েছিল খ্রিস্টানরা বলবে যে গুড ফ্রাইডেতে আমার প্রশ্ন শুক্রবারকে কেন গুড ফ্রাইডে বলা হয় তারা বলে মানুষের পাপের জন্য তিনি সেদিনই মারা গিয়েছিলেন তাই শুক্রবার গুড ফ্রাইডে আর বাইবেল পড়লে দেখবেন যে যিশুখ্রিস্টের বিচার খুব তাড়াতাড়ি করা হয়েছিল তাকে ক্রসে ঝুলানো হয়েছিল তাড়াতাড়ি নামানো হয়েছিল তাড়াতাড়ি কারণটা ব্যস্টরও বললেন যেদিন সাবাদ সেই রাতে কাউকে ক্রসে ঝুলিয়ে রাখা হতো না এটা আছে তিনি রেফারেন্সটা দেননি ডিটোরনমি একুশ অধ্যায় তেইশ অনুচ্ছেদে আছে শেষ তার একটা অভিশপ্ত হবে সেজন্য যিশুকে নামানো হয়েছিল তারপর গোসল করানো হলো আর ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে তারপর সেই সমাধিকক্ষে তাকে রেখে দেওয়া হলো আর জন বিশোদ্ধায়ের এক অনুচ্ছেদে আছে যে সপ্তাহের প্রথম দিনে রবিবার সকালে দেখা গেল সমাধিতে কেউ নেই দেখল মেরি ম্যাক ডালিন তাহলে অনুমান করা যায় যিশু সেই সমাধিকক্ষে ছিলেন শুক্রবার রাতে অনুমানের কথা বললাম কেন কারণ বাইবেলে বলা নেই কখন যিশু সমাধি ছেড়ে চলে গেছেন হয়তো তিনি গেছেন শুক্রবার গভীর রাতে বা শনিবার সকালে কিছু বলা নেই তাই এটা আমরা অনুমান করে নিচ্ছি যিশু রবিবার সকালে সেখান থেকে বেরিয়ে গেছেন তাহলে যিশু সেই সমাধিতে ছিলেন শুক্রবার রাতে এটা অনুমান এরপর সেই সমাধিতে ছিলেন শনিবার সকালে এটা অনুমান যিশু খ্রিস্ট সমাধিকক্ষে ছিলেন শনিবার রাতে এটা অনুমান রবিবার সকালে সমাধিকক্ষটা ফাঁকা তাহলে যিশু সেখানে ছিলেন দুই রাত একদিন কিন্তু বলা হয়েছিল তিন দিন তিন রাত তিন দিন আর তিন রাত ইউনুসনী যেভাবে তিনি মাছের পেটে ছিলেন সেই একইভাবে ঈশ্বরের পুত্র পৃথিবীর বুকের ভেতরে থাকবেন তিন দিন আর তিন রাত কিন্তু যিশুখ্রিস্ট সে সমাধিতে ছিলেন একদিন আর একদিন সময় কি এক না তাহলে তারা যে সময়ের উপর গুরুত্ব দেয় সেটাও আসলে বাস্তবে ফলেনি তাহলে ঘটনাটা দাঁড়ালো যিশুখ্রিস্ট তখন জীবিত ছিলেন কাউকে তখনই ক্রুষ্ হয় যদি সে ক্রসাই মারা যায় প্যাস্টার যখন আবার কথা বলতে আসবেন তখন তার সুবিধার জন্য আমি কিছু প্রমাণ দেখাবো যে যিশু ক্রুষি ফাই হননি তিনি পুনরুত্থিত হননি তিনি জীবিতই ছিলেন আর জীবিত থাকলে কৃষিভিক্ষণও হয়নি পুনরুত্থানও হয়নি যিশুকে ক্রুশে ঝুলানোর পরে খুব তাড়াতাড়ি নামানো হয়েছিল তিন ঘন্টা পরে তিন ঘন্টায় ক্রসেকার মারা যাওয়া কঠিন তাই যিশু ছিলেন জীবিত যখন তাকে নামানো হলো ক্রুশবিদ্ধ দুজন তারা বেঁচেছিল প্রমাণ করে যে যিশুও বেঁচেছিলেন দুই নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট তার পা দুটো ভাঙা হয়নি মৃতের কাছে তার পায়ের কোনো দাম নেই প্রমাণ করা যে তিনি জীবিত ছিলেন চার নম্বর পয়েন্ট হচ্ছে পাথরটা সরানো হয়েছিল আর গায়ে জড়ানোর কাপড়টা খোলা হয়েছিল এতে প্রমাণ হয় যে তিনি জীবিত ছিলেন পাঁচ নম্বর পয়েন্ট যে তিনি মালির ছদ্মবেশ নিয়েছিলেন কেন কারণ তিনি জীবিত ছিলেন তাই ইহুদিদের কাছ থেকে লুকিয়েছিলেন ছয় নম্বর পয়েন্ট সমাধিটা বেশ বড় ছিল অনেক বড় রুম মৃত একজন লোকের জন্য এত বড় ঘরের প্রয়োজনটা কি তাহলে যীশু খ্রিস্ট ছিলেন জীবিত সাত নম্বর পয়েন্ট যে যখন মেরি ব্যাগ ডালেন যীশু খ্রিস্টের কাছে গেল যীশু তাকে বললেন আমাকে স্পর্শ কেন কেন তিনি রক্তবংসের মানুষ তিনি জীবিত ছিলেন তার ব্যথা লাগবে যন্ত্রণা পাবেন তিনি এতে প্রমাণ হয় তিনি জীবিত ছিলেন যিশু তখন মেরিকে বলেছিলেন যে আমি এখনো আমার পিতার কাছে ফিরে যাইনি তার মানে তিনি ছিলেন জীবিত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 এখন আজকের টপিক হলো রিয়েলি ক্রসিফাইড যদি ক্রসে থাকা অবস্থায় তিনি মারা যান তাহলে ক্রসিফাইড হয়েছেন যদি ক্রসে থাকা অবস্থায় তিনি মারা না যান তাহলে সেই ঘটনাকে আপনারা কি বলবেন আর ইংরেজি ভাষায় কোনো শব্দ নেই যদি আপনারা ডিকশনারিতে এই শব্দটা খোঁজেন যে কাউকে ক্রসে জুলানো হয়েছিল কিন্তু মারা যাননি এর জন্য কোনো শব্দ আপনারা পাবেন না নতুন শব্দ বানাতে হবে এখানে যে শব্দটা আমরা বলতে পারি সেটা হলো যিশুখ্রিস্ট আসলে শব্দটা ক্রুসিফিকা এটা হবে একটা ফিকশন আমাদের নতুন শব্দ বানাতে হবে তাহলে বলা যায় যে তিনি ক্রুসিফাইড হননি তিনি হয়েছিলেন ক্রুসিফিকটেড লেকচার শেষ করার আগে কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিচ্ছি সুরা আল ইমরানের চুয়ান্ন নম্বর আয়াতে এ কথার উল্লেখ করা আছে আর তার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 ডিকশনারির ক্যাপিটাল আর এবং স্মল আর নিয়ে কথা বলছি আমি সেখান থেকে বুঝলাম না আমি না তবে তিনি বাইবেল তো মানবেন সেন্ট পল কথা বলেছেন ফার্স্টের চুয়াল্লিশ অনুচ্ছেদে যে পুনরুচ্া হয়ে যায় আপনি কি মানেন না কি মানেন না আসলে সেন্ট পল এখানে শুধু আদেশের কথা বলছেন না পল এখানে বলছেন এই আদেশ আমাদের সবাইকে কিভাবে বিচার করছে যে আমি একজন পাপি এখানে আমার বিচারের কথা বলা হয়েছে সেই আদেশের কারণেই যীশু খ্রিস্ট নিজের স্বেচ্ছায় ক্রুতিফাই হয়েছেন বল বলেছেন সবকিছু ক্রস্কে কেন্দ্র করে ব্যস্তরা বললেন আমাদের ভালো কাজগুলো সব মূল্যহীন ক্রুসিফিক না থাকলে বাইবেলের দাম দুই পয়সাও না ডক্টর জাকির বললেন বাইবেল বলছে না এখানে নেই কারণ তিনি উত্থিত হয়েছেন যেমনটা বলেছিলেন আসল দেখে যাও মহান প্রভু কোথায় শুয়েছিলেন তিনি উত্থিত হয়েছেন এখানে বলা হয়নি যে পুনরুত্থিত হয়েছেন উত্থিত মানে জীবিত ছিলেন আর যীশু তার হাত দেখেছিলেন কেন তিনি তার হাতে কিছু একটা দেখাতে চেয়েছিলেন তার হাতে তখন একটা গর্ত থাকার কথা তিনি তার হাত পায়ে ক্ষত গুলো দেখেননি এ কথা তিনি বলেননি যিশুর শিষ্য থমাস দেখতে চেয়েছিলেন সেটা সেই উপরের ঘরে যিশু বলেছিলেন আমি কোন আত্মা নই কি প্রমাণ হয় তিনি পুনরুত্থিত হননি বাইবেলে পরিষ্কার আছে যে ঈশ্বরের এক দেবদূত পাথরটা সরিয়েছিল আমি এ কথা বলিনি কে পাথরটা সরিয়েছে প্রশ্ন ছিল কেন সরানো হয়েছে প্যাস্টুর বললেন লোকজনকে বোঝানোর জন্য যে যিশু মারা যাননি দুটো প্রশ্ন একসাথে যিশু বলেছেন যেভাবে ইউনুস নবী সেই তিমি মাছের পেটের ভেতরে ছিলেন তারপর তারপর আরো অনেক কিছু যিশু এমনটা বলেন না আমি সেইভাবে তিমির পেটের ভেতরে যাব আমার ধারণা আপনি যীশু খ্রিস্টে পরিষ্কার করে বলা কথাটা বুঝতে পারেননি যেভাবে ইউনুস তিন দিন তিন রাত তিমির পেটে ছিলেন সে একইভাবে ঈশ্বর পুত্র তিন দিন তিন রাত পৃথিবীর বুকের ভেতর থাকবেন যিশু তিমের পেটে আসছে কোথেকে আপনি যে বাইবেল দেখেন মারাঠি বাইবেল অথবা উর্দু বাইবেল হিব্রুদ্ধিটা সব বাইবেল আছে আর অনুবাদটা পরে ঈশ্বর ঈশ্বর কেন তুমি আমাকে ত্যাগ করলে এতে প্রমাণ হয় যে যিশুখ্রিস্ট স্বেচ্ছায় পুরুষবিদ্ধ হননি আপনি কি সত্যিকার অর্থে যিস্টকে বিশ্বাস করে না আমি বাইবেলে বিশ্বাসীদের কথা বলছি যে খ্রিস্টানরা বাইবেল বিশ্বাস করে কেউ কি অন্যের পাপের ভার নিতে পারে আর পুত্র পিতার পাপের বোঝা বইবে না পিতা ও পুত্রের পাপের বোঝা বইবে না আপনাকে আজ এখানে খুন করতে পারি আর কালকে আমি আদালতে গিয়ে বলবো আমার পাপের জন্য আমার বিচার করতে পারবেন না নাগজে লিখে দিতে পারবেন যে এই লোকের বিচার করা যাবে না এর জন্য যিশুকে ক্রুসিফাইড করা হয়েছে যদি সত্যি বিশ্বাস করেন আমাকে খুন করবেন না আজকের বিতর্কের টপিকটা হলো ক্রুসিফাইড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 কোন ভাষায় লেখা হয়েছিল ভাই আপনি খুব জটিল একটা প্রশ্ন করেছেন তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে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 इसलम श्रेष्ठत शुक्रवार प्रत साढ़े एगारुन सम्प्रचार सकाल साढ़े दस टाय बांगे पीजी बांगल्